উপস্থিত আজান রেডিও এবং মিডিয়ার মাধ্যমে তারা শুনতে পাচ্ছেন ভাই এবং বোনেরা বিষয়ে আজকে আমরা এখানে আলোচনা করতে এসেছি শুনতে এসেছি আমাদের জীবনে যতগুলো দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন তার মধ্যে অন্যতম প্রধান দায়িত্ব সন্তান সন্ততি প্রতিপালন সুশিক্ষা দান করা এবং তাদেরকে আল্লাহ তালার খাঁটি বান্দা বান্দা হিসাবে গড়ে তোলার জন্য যে আমানত আল্লাহ দিয়েছেন কিভাবে সেটাকে পালন করা যায় আদায় করা যায় আমার বিশ্বাস অনেকেই আমরা এ সম্পর্কে অবগত আছি কিন্তু অনেকেরই আমাদের কিছু জিনিসের হয়তো মিস হয়ে গেছে কোরআন হাদিসের সরাসরি থেকে মূল্যবান গাইডেন্সগুলো কেউ আংশিক পেয়েছে কেউ মিস করেছি আমরা নিজেরাও অনেক সময় মিস করে ফেলি অনেক পরে গিয়ে জানতে পেরেছি এখন যাদের একটু আর্লি জানার সুযোগ হয়েছে আমল করার সুযোগ হয়েছে তাদের কিসমত ভালো যাদের দেরি হয়ে গেছে তারা অন্তত পরবর্তী জেনারেশনকে আমরা হেল্প করতে পারব এবং এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ আল্লাহতালা যে সমস্ত সুন্দর সুন্দর নিয়ম নীতিগুলো দিয়েছেন করানো এবং হাতিয়েছে সেগুলো জানার মধ্যে আর না জানার মধ্যে হাতাহাতি করার মধ্যে অনেক পার্থক্য আগে কাজ করার আগে কথাটা কিভাবে বলতে হবে কাজটা কেমনি করতে হবে এই বিষয়ে এলেম শিক্ষা করা জরুরি অনেক বড় কাজ আমরা করে ফেলি সেই বিষয়ে এলেম না শিখে ফর এক্সাম্পল অনেকে বিয়ের সাথে করে ফেলে বিয়ের পরে যে এলএম সংক্রান্ত আছে কি কি দায়িত্ব আছে না শিখে অনেকে সন্তানের পিতা মাতা হয়ে যায় প্রতি দায়িত্ব পালনের বিষয়গুলো না জেনে কিছু আমরা ভিত্তিতে পালন করি কিছু আমরা হয়তো রাইট করি আন্দাজ অনুমান ঠিক হয়ে যায় আবার কিছু আন্দাজ অনুমান দেখা যায় মোটেই ঠিক নয় কোরআন হাজির সঙ্গে সাংঘষিক হয়ে যায় এই জন্য বিষয়গুলোকে জেনে নেওয়া অত্যন্ত জরুরি সর্বপ্রথম হচ্ছে যে সন্তান সন্ততি নিয়ামত অনেক বড় নিয়ামত এটাকে আমরা একমত আসি না দিমত করছি একমত আসি যারা সন্তান পায়নি তাদের কষ্ট দিকে তাকালে তাদের কষ্ট বুঝতে পারলে আপনি বুঝবেন যে কত বড় নিয়ামত এখনো তারা পায়নি অপেক্ষায় আছে যারা পেয়ে গেছি অনেকে সহজেই পেয়ে যায় এই খুব বেশি এত বড় মনে হয় না মনে হয় যেন কিন্তু যারা পায়নি সেটার সঙ্গে কম্পেয়ার করলে তখন বোঝা যায় এটা অনেক বড় নিয়ামত আল্লাহ তালা নিজে এটাতে নিয়ম তিনি আল্লাহ এবং আল্লাহ তোমাদের জন্যে তোমাদের স্বামী বা স্ত্রী দান করেছেন দাম্পত্য জীবনের নিয়ামত দিয়েছেন আর এই স্ত্রীদের থেকে স্বামী স্ত্রী দাম্পত্য জীবন থেকে তোমাদেরকে বানী না সন্তান সন্ততি এবং নাতি নাতনির ব্যবস্থা করে দিয়েছেন সন্তান সন্ততির মধ্যে আল্লাহ তালা সীমাবদ্ধ এর পরে দেখা যায় মানুষের আরো কিছু দায়িত্ব আছে এবং আরো কিছু নিয়ামত মানুষ পেতে চায় সন্তান সন্ততি বড় হওয়ার পরে বিশ আদি করিয়ে দিলে নাতি নাতিন দেখতে খুব মনে চায় তাদের চেহারা দেখে দুনিয়া থেকে যেতে মনে চায় তাদেরকে আদর করতে মনে চায় সেটার আকর্ষণ অনেকের কাছে মনে হয় যেন সন্তান সন্ততি বেশি হয়ে দাঁড়ায় ওয়ার্ল্লা কাকু মিনাক্তিবাদ এভাবে আল্লাহ তালা তোমাদেরকে ভালো ভালো অনেক রিজিক দান করেছেন তৈবাদ এগুলো তৈব জিনিস হালাল জিনিস কারণ সন্তান সন্ততি যখন হালাল তরিকায় আসে এটা মিনাত মিনাক্তিবাদ খুবই হালাল জিনিস খুবই মোবারক জিনিস খুবই পবিত্র জিনিস আর কারো কারো তো হয়তো এই নাপাক পাকিকায় চলে আসে সেটা হল না সেটা যেন না হয় এখানে তার ইঙ্গিত রয়েছে এই জন্যই হালাল তরিকায় বিয়ে শির দিকে মানুষকে আসতে হবে সুর আল কাহের ফোরটি সিক্স ছয়চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা সাদ করেন আলমাল দুনিয়া সম্পদ এবং সন্তান সন্ততি এই দুনিয়ার জীবনের একটা ভালো আকর্ষণ প্রচন্ড আকর্ষণ বড় ধরনের সৌন্দর্য এখানে লুকিয়ে আছে জি না অনেক বড় নিয়ামত সেটা এই জন্য একজন আরবি কবি কি বলেছেন নেহি আলাল ইবাদি ক্যাহা নেবুদের নিয়ামত গুলো তার বান্দাদের প্রতি প্রচুর অনেক অসংখ্য অগণিত আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা সেটা হচ্ছে উত্তম সন্তান সন্ততির কিসমতে জুটে যাওয়া শুধু সন্তান সন্ততি হলে তারা নেক্সট সালে হাওয়া লাগবে উত্তম হওয়া লাগবে তারা ভালো হওয়া লাগবে তাহলে সেটা নত হবে ভালো না হলে সেগুলো হবে না তার হয়ে যেতে পারে আমাদের প্রতি আল্লাহর অনেক নিয়ামতা উদ্দু ন্যায়মাতহে তোমরা যদি আল্লাহ নিয়ামত গুলো গণতে চাও তোমাদের জীবনে কি কি নিয়ামত দিয়েছেন তোমরা গনে শেষ করতে পারবে না অন্যতম নিয়ামত এই দুনিয়ার মধ্যে যেমন আছে আখেরাতের জন্য তারা আরো বড় নিয়ামত হয়ে যেতে পারে এবং সেটা হচ্ছে ওই সহিম হাদিফল বনি আদমের যখন মৃত্যু হয়ে যায় তার সমস্ত আমল শেষ হয়ে যায় কবরে যাওয়ার পরে নামাজ পড়ার সুযোগ আছে আরেকবার কোরআন তালাবাদ করার সুযোগ আছে আল্লাহ তালা কাছে স্পেশাল দোয়া করেছিলেন আল্লাহ কবুল করে ফেলেছিল মাঝে আমাদের মনে চায় হরে সময় পাই না দুনিয়ার ব্যস্ততা এত টানা কোরআন শরীপে তো ঠিক মতো পড়তে কবরে তো লম্ব সময় থাকতে হবে ওই সময় যদি কোরআন শিব পড়া দায়িত্ব আল্লাহ তা এই দুনিয়াতে এক নম্বরে কি সদাকা তিন যারা নেক আমল জারিয়া দিনের কাজে আল্লাহর কাজে ওয়াকফ করে দেয় দান করে দেয় মসজিদ মাদ্রাসা দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান রেখে যায় দিনের জন্য সদাকা থিম জারিয়া জারি থাকে এরকম সদকা ইনফা অথবা এলমের কাজ করে যা যে এলিম তার মৃত্যুর পরেও দুনিয়ার মধ্যে চলতে থাকবে চলতে থাকবে শাহি বখারির হাদিস গুলো আমরা পড়ি তিনি লেখে গিয়েছেন সম্পাদ সম্পন্ন করে গেছেন কতদিন আগে না ইমাম বখারি রহমতুল্লাহ আলহের আগমন প্রায় বারোশ তেরোশ বছর আগের কথা এখনো পর্যন্ত পৃথিবীতে কত চলছে আপনি এই পৃথিবীতে এই মুহূর্তে যদি যান কত মাদ্রাসায় কত ইসলামিক ইউনিভার্সিটিতে কত দার্সের মধ্যে কত উস্তাদ পড়ায় কত ছাত্র পড়ছে তিনি কি পরিমাণ পেতে থাকছেন এই লেখে যাওয়ার কারণে রহেমাহুল্লাহ রহমান এইরকম এলমের কাজ করে যাওয়া যেটা দ্বারা মানুষ ফায়দা পেতে থাকবে যারা তার জন্য সন্তান সন্ততি খালি সন্তান রেখে গেলে হবে ওলা দিন স লেখ মানে কি নেক সন্তান নেক আমল করে যে এইরকম সন্তান রেখে যেতে পারলে আর সে দোয়া করলে সে দোয়া করতে হবে আর তার দোয়াটার কথা আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছেন রব্বির হামহুমা কামারবাই আলি সাজিরা শুধু এটাই না আরো অনেক দোয়া আছে অনেক দোয়া আছে এইরকম দোয়া করতে থাকলে সে আপনি কবরে চলে গেলেন আর আপনি আপনার আমল তার তরিকায় আছে। আমাদের কয়জন কিতাব লিখে যাব অনেকে হয়তো পারব না আমরা অনেকেই হয়তো সদাকে যাড়ি কিছু কিছু করেছি কিন্তু এত বেশি করতে পারিনি কিন্তু সন্তান রেখে গেলে আল্লাহ তালা আমাদেরকে আরো কিছু নেকি পাওয়ার একটা সুন্দর ফ্রি সুযোগ করে দিচ্ছেন কত কতবার নিয়ামত যাদের কিসমতে কবরের দরজা এখনো খোলা আছে তাদের সন্তান সন্ততি নেক রেখে যাওয়ার কারণে কবরে পৌঁছে যাচ্ছে তাদের কিসমতটা কত ভালো আর যারা এমন সন্তান সন্ততি রেখে গিয়েছে কবরে যাওয়ার পরেও আর কিছুই তাদের নসিবের জেনি উল্টা হয়েছে যেমন আর যদি এমন দুষ্ট প্রকৃতির সন্তান হয় যে অপকর্ম করতেই থাকবে মধ্যে। কোন এমন কোন হেন গুনা নাই যে করে না আর পিতা মাতা তাদেরকে মানুষ করার জন্য দায়িত্বে পালন করেনি অপোজিটটা কি পৌঁছবে না অপোজিটটাও পৌঁছবে যে তাদের কর্মফল তারা পেতে হবে সন্তান সন্ততির গুণা তাদের কবরে যাওয়া কবুল একটি হাদিসে এসেছে যত হুফিল যান কোনো ব্যক্তি যখন মানুষ কবরে চলে যায় তারা ট্যার পায় সেখানে মেসেজ আসে যে তারা এক নম্বরে্নাতি হবে না জাহান নামি হবে মৃত্যুর সময় আর জাহান নামের জন্য এটা জাহান নামের একটা টুকরা গর্ত হয়ে যায় কবরটা সেখান থেকে গরম হাওয়া আগুনের হাওয়া আসতে থাকে আজাব আসতে থাকে জাহান্নাম থেকে কবরের ভিতরে আর সে যখন দেখে যে এরকম হচ্ছে তার জান্নাতে ঠিকানা আছে কারণ তারা বলে যে তুমি চিন্তা করো না ওই যে তোমার মৃত্যুর পরে জান্নাত ঠিক হয়ে আছে ঠিকমতো উত্তর দিলে বুঝে আল্লাহ তালা বলে দেন আমার বান্না ঠিক বান্দা ঠিক মতো উত্তর দিয়েছে রবকে মাবুদকে তোমার তোমার রসুলকে তোমার দিন কি ঠিক মতো করেছে আমার বান্দাকে আর কষ্ট দিও না সুন্দর করে বিছনা সাজিয়ে দাও সে সুন্দর করে ঘুমাই যাক জান্নাত থেকে হাওয়া আসতে থাকে তেস পরে পরে দেখা যায় প্রমোশন হচ্ছে তার সিটটা ফিল যান না জান্নাতের ক্লাস উপরের দিকে উঠতে থাকে তখন সে বলেহা আল্লাহ ই আমার এখানে আমল যায় কেমনি আর জান্নাত উপরের দিকে উঠে আমার এখন বলেন আমাদের কার কার দরকার আছে এইরকম সন্তান রেখে যাওয়ার কাজ করা কেউ যদি রেখে না যেতে পারি অনেক কিমত খারাপ হয়ে যাবে এজন্য। নবী করিম সাল্লাম বেশি করে সন্তান পাওয়ার জন্য উৎসাহিত করেছেন যে সন্তান যদি মাত্র আপনার জন থাকে জনই নেককার হয় ভালো কথা তো তিনজনে দোয়া করবে আর যদি নেকর সন্তান আপনি সাতজন রেখে যান কয় দোয়া করবে তাহলে বেশি হবে না তো এই জন্য সন্তান যেন বেশি হয় সেটার জন্য আগ্রহ থাকা দরকার এবং এই জন্য তিনি হাদিসে বলেছেন যে বেশি নেওয়া এক বলা হচ্ছে যে যারা সন্তান বেশি প্রসব করে যাদের মধ্যে মায়া মমতার এই টানটা বেশি আছে স্বামীর প্রতি মায়া আছে সন্তানদের প্রতি মায়া আছে আগ্রহ আছে এইরকম মহিলাদেরকে বেশি করে বিয়ে করা তাহলে ন্যাচারালি যদি না হয় কিন্তু তার আগ্রহ থাকে সন্তান নেওয়ার জন্য কারণ সন্তান সন্তান চায় অনেক মহিলা আছে বিয়ের পরে না সন্তান না এরকম আছে না আমাদের দেশে অনেক আছে চায় না এটা ভালো না বেশি করে নাও আমি চাই তেমতের দিন আমার উন্মতের নাম্বার বেশি হোক তো এখানে এই যে নেক্সট সন্তান বেশি করে পাওয়ার মধ্যে চাওয়ার মধ্যে অনেক কল্যাণ আছে কারো কারো তো সন্তান হয়েছে কিন্তু হয়ে তো মরে গেল দুইটা হারিয়ে গেল তিনটা হারিয়ে গেল এরকম হয় না হয় এখন সন্তান হারিয়ে গেলে তো লস হয়ে গেল লাইফে এখন দেখা সন্তান যদি মৃত্যু বরণ করে ন্যাচারালি তাতেও লাভ আছে ক্ষতি নাই সে কথা এসেছে একজন আসে সাহি এসে বললেন তিনি তাকে তাদের আলাই তখন তিনি তাকে সান্তনা দিতে বললেন এ তুমি কি চাও না তুমি জান্নাতের যে গেট দিয়ে ঢুকতে চাও সেই গেটে দেখবে সে তোমার যেন দাঁড়িয়ে আছে ইন্তজার করছে কিন্তু চান না এরকম হোক ইয়ার এই সুসংবাদের খাস করে দিলেন আপনি নাকি আমাদের যার ক্ষেত্রে এইরকম কিছু ঘটে কারো সন্তান মৃত্যু হয়ে যায় সবার জন্য কি সুসংবাদ আছে তিনি বললেন বাল্লেকুল্লিকুম তোমাদের সবার জন্য এরকম সুসংবাদ আছে কাজে যাদের সন্তান ছোট বয়সে ইন্তিকাল হয়ে তাকে দেখতে পেলেন না সে আপনার কিছু না আখেরাতে সম্বল তৈরি হলো না আফসোস করছেন করতে পারবে না তার খেদমত দেখছেন সে জাননাথের গেয়েটা আপনার ইন্তজারে থাকবে আরেকটি হাদিস এসেছে এই বিষয়ে সেবার ইয়ারু কল আবা তোমাদের ছোট কালে তাদেরকে তোমরা হারিয়ে ফেল তারা বড় হওয়ার আগে ইন্তিকাল হয়ে যায় মনে রেখো কেয়ামত উদ্দিন ময়দানে তারা তাদের ওই পিতা মাতাকে কাছে চলে আসবে দেখা হবে এবং পিতা মাতা কাপড় ধরে অথবা হাত ধরে হাদিসের মেধে আছে কাপড় ধরে অথবা হাত ধরে এইভাবে ধরে টেনে নিয়ে যাবে যেভাবে আমি এখন তোমার কাপড় ধরে টান দিলাম তিনি ওই সাহাবের কাপড় ধরে এইভাবে টানলেন এরকম করে টেনে নিয়ে যাবে ফালাইয়াতা হাত ইদাহুল্লাহ আবাহুল জন্না টানতে টানতে জন্নাতে নিয়ে যাবে আল্লাহ তালা জান্নাতে ওই সন্তানকে এবং তার পিতা মাতাকে ঢুক না ঢুকানো পর্যন্ত টানা অব্যাহত রাখবে টেনে নিয়ে যাবে তো কাজে আলহামদুলিল্লাহ মারা অনেক সময় ছোট বয়সের সন্তান হারিয়ে যে কষ্ট পান বাবারাও পান আপনাদের জন্য এখানে অনেক বড় সুসংবাদ আছে এমন কি মিসকারেজ হয়ে গেলে অনেকেই আরো বেশি দুঃখিত হয়ে পড়ে যে মিসকারেজ হয়ে গেল এক মাস তিন মাস চার মাস ছয় মাসের বেবি হয়ে যায় গর্বপাত সে আল্লাহর কসম করে বলি সে জাতে পাকের কসম করে বলি যার হাতে আমার যান যে গর্বপাত হয়ে যাওয়া সন্তানটি তার নারী যে মায়ের নারীর সঙ্গে মিলানো ছিল এটাকে তেনে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে যতক্ষণ আল্লাহ তাকে জানলাতে না নিয়ে যায় টানতে টানতে নিয়ে যাবে কন্ডিশন আছে একটা সেটা কি যখন সে সবর করে আল্লাহর হুকুমকে মেনে নিবে কষ্ট আসবে তার মানে এই যে চোখে পানি আসবে না কান্না আসবে না তা নয় কিন্তু আল্লাহর বিরুদ্ধে কোন অভিযোগ করবে আল্লাহ কেন কাজ করলাম কোনো খারাপ করবে না সবরের সাথে মেনে নিবে এই সন্তান মারা গেল তাই গর্ভপাত হয়ে গেল তাই ওই যে আরেকটি হাদিস কি আছে যখন সন্তান সন্ততির মৃত্যু হয়ে যায় আল্লাহ জিজ্ঞেস করেন্দাবান করে ফেলেছ এরস্তে বারে আমি আল্লাহ আপনার আমার বান্দাবান্দি কি বলেছে তখন যদি নিকার বান্দাবান্দি মুখে দিয়ে উচ্চারণ করে আলহামদুলিল্লাহটা বলে ফেলতে পারে এরপরে ইন্দির বলে তারপরে কান্না তো আসবে চোখের পানিটা ধরে রাখা যাবে না তখন ফেরজোর্ট করে হামিদাকা অস্তার যা আল্লাহ আল্লাহামদুল্লাহ বলেছে আর ইন্ড বলেছে তখন আল্লাহ তালা কি বলেন ফেরজ আমার বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যখানে ঘর বানিয়ে রাখো তাহলে সকল অবস্থায় আল্লাহ তালা সুসংবাদ দিয়েছেন সন্তান সন্ততি এত নেই বেঁচে থাকলেও নিয়ামত আল্লাহ নিয়ে গেল নিয়ামত মাশ আল্লাহ মাশ্লাহ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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাটস রিচার্জে পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জে ই কেউ কেউ বলে যে পেলাম কিন্তু শুধু মেয়ে পেলাম বা ছেলে পেলাম কেউ শুধু মেয়ে পায় কেউ শুধু ছেলে পায় এখন না পাওয়ার কষ্ট এখানে আছে আর মেয়ে যেতেই পাক এটার পরে সে সবর করবে এবং এর জন্য কেউ কাকে দোষা করবে না এবং আল্লাহ সেটা মেনে নেবে সে কথা আল্লাহ বলেছেন যাকে আল্লাহ যা চান তা সৃষ্টি করেন যা চান তা করেন যাকে চান আল্লাহ তালা কন্যা সন্তান দান করেন আর যাকে আল্লাহ চান পুত্র সন্তান দান করেন আর কাউকে আল্লাহ উভয়টা দেন ছেলেও দান করেন মেয়েও দান করেন আবার কাউকে আল্লাহ তালা কোনটাই দেন না আল্লাহ তালা যদি না দেয় মানুষ দোয়া করবে চেষ্টা করবে কোন পর্যন্ত না হয়ে গেলে সমস্ত উপায় ফেল আল্লাহ করবে অথবা তার স্ত্রীকে দোষারোপ করবে মোটেই নয় এটা অনেক সময় মহিলাদেরকে দোষারোপ করা হয় যে তার কারণে সন্তান হয় না এটা কি কারো মানুষের হাতে আছে অনেক বিশেষ করে কোন মহিলা পুরুষ মাঝে মধ্যে এটা ফেস করলেও মহিলাকে বেশি ফেস করা লাগে ঠিক না কার পক্ষ থেকে কোনো সময় স্বামী পক্ষ থেকে ফেস করা লাগে জানে না স্বামী আবার কোন কোন সময় মহিলার শাশুড়ি এবং ইন ইনল অন্যান্য যারা আছেন তারা যে কষ্ট তাকে দেয় মনে করে এই মহিলার কারণেই আজকে আমাদের ভাই আজকে আমার ছেলে কোনো সন্তান পেল না তাকে কত যে কষ্ট দিবে তাকে কি পরিমাণ তার জীবনকে দুর্বিশহ করে তুলবে কিন্তু আল্লাহ তালা এখানে দায়িত্ব নিজে নিয়েছেন কাউকে দোষ দিও না সৃষ্টি করার অধিকার কার ক্ষমতা কার আল্লাহ আবার কোন কোন সময় দেখা যায় ঠিক আছে দুইটাই তো আল্লাহ তালা দেন কিন্তু সবগুলো মেয়ে হয়ে গেছে মহিলা তিনটা চারটা পাঁচটা সব খালি মেয়ে এবারে আর কোন উপায় আছে এমন বড় ক্রাইম করেছে মহিলা এতগুলো মেয়ে হলো কেন কেন ছেলে হল না এমন খবর আছে আমার কাছে এসেছে যে বাচ্চা হওয়ার পরে হসপিটালে রেখে স্বামী আর তার মা মহিলা শাশুড়ি বলছে এই মহিলা আর ঘরে নেওয়া যাবে না মেসেজ দিয়ে গেছে তোমার বাপের বাড়ি চলে যাও মানুষ কত বড় মূর্খ কত বড় জাহের কত বড় কম বাক হতে পারে সে ক্ষেত্রে সে জানে কি সে কি হারালো এই মেয়ে সন্তান হওয়া ছেলে সন্তানের তুলনায় অনেক বেশি মর্যাদা আল্লাহ সালাত যে ব্যক্তির তিনটি কন্যা আছে অথবা তিনটি বোন আছে তার বাবা মরে গেছে তার কাছে দায়িত্ব দিয়ে গেছে সে বড় ভাই হিসাবে দায়িত্ব পালন করতে হচ্ছে অথবা দুটি কন্যা সন্তান অথবা দুটি বোন এরকম তার জিম্মাদারি পালন করতে হয় সে কি করে তাদেরকে সুন্দর করে প্রতিপালন করে তাদের দায়িত্ব পালন করে এবং তাদের জন্য যে কষ্ট হয় রুজি রোজগার করতে এগুলাকে সে সবরের সাথে ডিল করে তাদের কোন বিষয়ে সে অসন্তুষ্ট হয় না বা তাদের সঙ্গে ব্যবহার করতে কোনো দুর্ব্যবহার করে না সবার সাথে ব্যবহার করে আল্লাহকে ভয় করে তাদের ব্যাপারে তাদের দায়িত্ব পালন ক্ষেত্রে কোন ত্রুটি করে না এই কাজ করার কারণে দাখাল জান্না সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে আলহামদুলিল্লাহ একজন অবস্থা মেয়েদের কারণে স্পেশাল জান্নাতের খবর এসেছে তিনটা কন্যার মালিক হয়ে পিতা হয়ে গেলে আর কোন চিন্তাই নাই যদি এক হাদিসে আসে দুইজন হলে দুইজন হলে জানলাতে যেতে পারবা আরেক আসে একজন হলে বলে একটা কন্যা হলেও জানলাতে যেতে পারবা তাহলে কন্যা সন্তানের এত স্পেশাল কাছে। আর দুর্ভাগার অধিকারী যারা দুর্ভাগা তারা কন্যা সন্তান হলে মুখ খারাপ মুখ কালো করে ফেলে তার চেহারা মলিন হয়ে যায় তার রাগ রা গুসা হয়ে কি করবে মনে হয় যেন কন্যাকে সে জীবন্ত এত না হলেও কিন্তু মন খারাপ করার বিষয়টা অনেকের মধ্যে পাওয়া যায় বিশেষ করে কন্যা সন্তান অধিক হয়ে গেলে আর ছেলে সন্তান না হলে এখন যাদের সন্তান সন্তানি এখনো হয় নাই তারা এখনো নিরাশ হন নাই কিন্তু হচ্ছে না পাঁচ বছর সাত বছর দশ বছর হয়ে গেল এখনো সন্তান হল না কি করা যায় তো তাদের তো আল্লাহ কাছে দোয়া জারি রাখতে হবে হতাশ হওয়ার কোন কারণ নাই আল্লাহ তালা কাছে রহমত থেকে নির আল্লাহ তালা সুন্দর সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন রবানা হাবলান ইমান আল্লাহর কাছে দোয়াটা করা এই দোয়ার মধ্যে সন্তান সন্ততি পাওয়ার জন্য দোয়া আছে নে স্ত্রী পাওয়ার জন্য দোয়া আছে নেককার স্বামী পাওয়ার জন্য দোয়া আছে কাজে এটা একটা সন্তান সন্ত্রী পাওয়ার উপযুক্ত দোয়া এই দোয়াটা তারা বেশি করে করুক আরো কিছু দোয়া আছে সেগুলো তারা চুজ করেনি যেমন এই দোয়াটা হল সুর আল ফোরখানের চুয়াত্তর নম্বর আয়াতে সুরা সফাতের একশো নম্বর আয়াতে আছে হাবলি মিনাস রবীহাব এক নবী আল্লাহ কাছে দোয়া করে যে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন এরপরে সুরা আলী ইমরানে আছে সেখানে আরক নবী বলেছেন রব্বি হাবলি তৈবা হে আল্লাহ আমাকে ভালো নেয়া আপনি অবশ্যই দোয়া শুনতে পান এই দোয়াটাও সুন্দর দোয়া আরেক নবী দোয়া করেছেন সুরা আম্বিয়ার উনআশি নম্বর আয়াতে আগেটা ছিল সুরা আলী ইমরানের ৩৮ নম্বর আয়াতে সুরা আল আম্বিয়ার উনআশি নম্বর আয়াতে আর আরেক নবী বলেছেন রব বি হে রব আমাকে একলা ছেড়ে না। আমাকে উত্তম দান করুন। আমাকে যারা ওয়ারিস উত্তরাধিকার হবে এরকম সন্তান সন্ততি দান করুন এই কতগুলো আয়াত থেকে আপনি সুন্দর দোয়াগুলো কালেক্ট করে শিখতে পারেন দোয়াগুলো মুখস্থ করে করে বেশি করে পড়েন এরপরে কিছু করার পরে যদি আল্লাহলা আপনাকে পরীক্ষা করেন এটার চেষ্টা করা অবশ্যই উচিত কারণ সন্তান হইলেই যে কামিয়াবি হয়ে গেল আর সন্তান না হলেই যে ব্যর্থ হয়ে গেল তা তো নয় আসল কামিয়াবি আখেরাতে নাজাক পাওয়া আখেরাতে জাহান নাম থেকে মুক্তি পাওয়া আর জাননাতে যাওয়ার সৌভাগ্য হওয়া এছাড়া দুনিয়া অন্য কিছু পাওয়া না পাওয়ার মধ্যে কিছু এত বড় কোনো বড় ধরনের লস নয় যেটা আখেরাতে জান্নাত হারানোর মধ্যে লস রয়েছে এই জন্য আখেরাতের দিকে মনোযোগ বেশি করে নেওয়া তারপরে হতাশ না হয়ে দোয়া করতে থাকা চাষটা করতে থাকা মেডিকেল কোন যদি তরিকা থাকে সেগুলোকে গ্রহণ করা এগুলাকে আল্লাহ আল্লাহতালা অ্যালাউ করেছেন এখন আসলো যে এই এইটা নামত আবার সন্তান সন্ততি যদি ঠিক দায়িত্ব পালন না করা হয় উল্টো হয়ে যায় তাহলে ইনামা আমি আউলা নিশ্চয়ই তোমাদের সন্তান সন্ততি তোদের মাল দৌলত সন্তান সন্ততি ফিতনা ফেতনার কাহিন একটা হাদিসে আসছে নবিকারি ইমসাল্লা খোঁদবাদ ছিলেন আর হাসান হোসাইন ওনার কামরা ছিল মা আয়সার ঘর ছিল একদম পাশে খেজুর বেড়ার ব্যারিয়ার ছিল বিটুইন ওনার ঘরগুলো আর মসজিদের মাঝখানে কোন দেওয়াল না দেওয়াল কি খেজুর পাতার বেড়া ওই ফাঁকে দিয়ে ওনার রুম থেকে দুইটা ঢুকতেছে একজন হাঁটতেছে আরেকজন হামা ঘুড়ি দিচ্ছে তিনি খোদবা দিচ্ছেন আর দুইজনের গায়ে লাল টকটকে দামা ছিল ওনার আবার পড়ে যায় হামা দিচ্ছে তখন তিনি খোদবা থেকে নেমে দুইজনকেই দুই হাতে উঠেলে উঠালেন এনে এমলে করে ধরে খোদ্ কন্টিনিউ করলেন আর এসে বললেন আল্লাহ ঠিকই বলেছেন ইনামা আমা আউলকুম ফিতনা তোমাদের সন্তান সন্ততি পয়সা আসলে বড় ফেতনা ফেতনা বলতে আকর্ষণ যে আকর্ষণ হয়তো তোমাকে আল্লাহর দিন থেকে দায়িত্ব পালন থেকে তোমার দৃষ্টি আকর্ষণ করতে পারে যদি উনি ওইরকম ফিতনায় পড়বেন না কিন্তু ন্যাচারাল হালাল যে আকর্ষণ আছে এটা তো ওনার জন্য তাই। তখন তিনি উঠে এই আয়াতটা পড়লেন এবং তিনি খোদ্ কন্টিনিউ করলেন শেষ করলেন সাহাবারা বুঝেছেন যে এর মধ্যে তো উনি ওনার সঙ্গে দেখা হলো রাজি আল্লাহ আনহুন তো অমর রাজি আল্লাহ জিজ্ঞাসা করেন হোসাই কেমন আছেন কেফা তিনি বললেন আকরাহুল হক তিনি বললেন কেমন আর আসি মনে হয় যেন ফেতনা খুব বেশি পছন্দ করি আর হক কে অপছন্দ করি ফেতনা খুব বেশি পছন্দ করি আর হক অপছন্দ করি কথাটা কেমন হলো একজন সাহাবি উঁচু মানে সাহাবি তিনি ফেতনা পছন্দ করেন আর হক পছন্দ করেন না তো অমর আজেবটা এখন বুঝতে পারলেন না তিনি বললেন মা হাদা কি বলছেন আমি তো বুঝতে পারছি না তিনি বললেন আর কি বলবো সন্তান সন্ততির আকর্ষণ দিলে ভিতরে খুব বেশি হয়ে যাচ্ছে তো সন্তান সন্ততি যে ফিটনা সেই কথা কোথায় পাওয়া গেছে কোরআন শরীফে পাওয়া গেছে যে ধর্ম সম্পদের বেশি আকর্ষণ সন্তান সন্ততির বেশি আকর্ষণ ফেটনা হয়ে যেতে পারে তার মানে বলতে সন্তান সন্ততি বুঝিয়েছেন সেটাকে পছন্দ করি না সন্তান সন্ততির কারণে দুনিয়ায় আরো বেশি থাকতে মনে চায় ন্যাচারাল কথাটাকে তিনি এভাবে প্রকাশ করলেন এমন একটা কথা দিয়ে যে এটা মনে হয় কনফিউশন হয়ে গেল তিনি পরে ব্যাখ্যা করে দিলেন চমৎকার চোদ্দ নম্বর আয়াতে বলেছেন তোমাদের স্বামী বা স্ত্রী অথবা সন্তান সন্ততি তো মাদের জন্য দুঃমন হতে পারে ব্যাপারে সাবধান তার মুফাসেদ তিনি বলেছেন যে ফাহদারু হুম সতর্ক থাকো এদের বিষয়ে অর্থাৎ রাজুল্লা আল কাতিয়াতে রাহিম আউ মা আসিয়াতে সন্তান সন্ততির মায়া মমতা আরেকজনের হক নষ্ট করে নিজের সন্তান সন্ততির জন্য বেশি করে ঘর বড় করার জন্য পাশের বাড়ির ইতিমের সম্পদকে নিজের বাড়িতে ঢোকাই ফেলছে করে না এরকম করে ফেলে এবং অনেক বড় ধরনের ক্রাইম করে নিজের স্ত্রী কে ভালো দামে শাড়ি কিনে দেওয়ার জন্য নিজের ছেলে মেয়েকে ভালো স্কুলে গাড়ি কিনবে করে ঘুরাবে বড় বাড়ি কিনবে হ্যাঁ বাড়ি করবে টাকার দরকার বেতনে কুলায় না ঘুষ ঢুকাও এগুলো কি আগুন না তো তার এই এদের সুখ শান্তির জন্য সে কি করলো হারান্তরিকায় গিয়ে অনেকের সম্পত্তিকে গ্রাস করলো আত্মসাপ করলার জন্য আরেকটি হাজি রসুল বলেছেন মাজবানা সন্তান সন্ততি মানুষের বহুলির কারণ হয় দান খারাপ করে না দিল্লি তো আমার সংসারের টাকা পয়সা কমে যাবে বেশি করে থাকলে সাহাবিদিরকে জেহাদে দিতে হয়েছে কোন মুনাফেকরা যায় নাই কেন গেলে যদি মরে যায় তে ছেলে মেয়েগুলো দেখবে কে সেই অবাক তিনি বললেন এই যে বখিলির দিকে টেনে নিয়ে যায় সন্তান সন্ততি মানুষকে আবার ভীরু কাপুর বানিয়ে ফেলে এত মারাত্মক না হলেও আহমকল্লা এত মারাত্মক না হলেও দেখা যায় অনেক সময় সন্তানকে নিয়ে খেলতে খেলতে আদর করতে করতে জামাত মিস করতেছে তাই না এটা আল্লাহ তালা সাবধান করে দিয়েছেন শিউরা আলমোনা ফে পুরে নম্বর আয়াতে যেন তোমাদেরকে এত ব্যস্ত না করে ফেলে যে আল্লাহকে ডাকার সময় নেই আল্লাহর দিকের ঠিক নামাজ পড়া কোরআন তালাবাত করা তসবি হালিল করা এগুলোর পিছনে একটু সময় দেওয়া আল্লাহর সঙ্গে তোমার সময় নাই কারণ ছেলে মেয়ের নিয়ে তুমি খুব ব্যস্ত আছো অনেক ব্যস্ত এরকম অনেক লোক আছে ব্যস্ততা আছে কিন্তু সেই ব্যস্ততা কিছুটা কাটসাট করতে হবে আল্লাহ সামনে কিছু দাঁড়ানোর জন্য কিছু সময় করার বোঝা গেলো যে সন্তান সন্ততি যেমন নিয়ামত হতে পারে সন্তান সন্ততি মানুষের জন্য ফেতনার কারণ হতে পারে যে তাকে আখেরাত থেকে আল্লাহর দায়িত্ব থেকে তাকে সরিয়ে নেবে দিনের কারণে কিছু সময় দেওয়া তারপরে একটু আপনার দাওয়াতি কাজ করা একটু এলিম কাজে যাওয়া এলিম শিখতে আসা তাফসিরে আসা ইসলামিক আসা কারণ তার ফ্যামিলি এত দায়িত্ব আছে এগুলো কোনটা আসার সময় নাই তাহলে এটা মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে যায় এই নিয়ামত অথবা কষ্ট এরপরে তিন নম্বরের চাপ্টারে আলোচনা হচ্ছে এদের আল সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা আমানত আপনার কাছে আমার কাছে আমরা কিভাবে তাদের দায়িত্ব পালন করছি এটা দেখতে চান আল্লাহ তালা আল্লাহ আমানত দিলে তিনি আমানত দায়িত্ব পালন করেছি কিনা খবর কিন্তু আল্লাহ যে আমানতের একটা জিনিস আমি যখন আকাশ জমিন দিলামে আকাশ জমিন আমানত গ্রহণ কর পাহাড় পর্বত কেউ বললাম তারা বললো আমানতের মতো দায়িত্ব হয়ে গেল ইনসান নিয়ে নিল ইনসান অনেক আমানতের দায়িত্ব মাথায় নিয়েছে ইনসান তো নিয়েছে জানে কি কি দায়িত্ব নিয়েছে তাহলে আমাদের জীবনে অন্যতম বড় আমানত হচ্ছে আল্লাহর মাহলুক গুলো জন পাঁচজন জন যে বাচ্চা কাছে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এদের লালন পালন করাটা একটা বড় আমানত তাদেরকে আল্লাহর এই বাঁধিগুলোকে গড়ে তোলার আমানত বিশাল আমানত এবং আল্লাহ বলেছেন ইউসিকুম্লা হুফিউল্লাহ আল্লাহ তালা তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে অসিয়ত করছেন বিশেষভাবে তোমাদেরকে অসিয়ত করছে যে এদের দায়িত্ব পালন করো এদের ব্যাপারে খামখেয়ালি করো না তাদের গুরু দায়িত্ব তোমাদের প্রতি আছে অনেক বড় দায়িত্ব আছে সেই দায়িত্বটা কি জিনিস পরের আয়াতে সুরাত আল্লাহ হেজার হে ইমানদার লোকেরা তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার বাঁচাও এমন এক আগুন থেকে যে আগুনের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর তাই আমাদের নিজেদেরকে এবং পরিবারের সদস্য বৃন্দকে ছেলে জাহার নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ তারা আমাদের হাতে দিয়েছেন জাহান্ন থেকে বাঁচানোর দায়িত্ব কত বড় দায়িত্ব হতে পারে অনেক বড় দায়িত্ব আমরা যদি চিন্তা করি আর কি হাজি সে নবী করিম সালাম কে বলেছেন কুল্লুকুম রা উল উনতিহী তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তার দায়িত্ব তারা দায়িত্ব পালন করেছে সে তাদের তার আন্দারে যারা রয়েছে তাদের দায়িত্বের ব্যাপারে তাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে তাহলে ইমামুরা আইন একজন ইমাম অনেক বড় দায়িত্বশীল এটা সমাজের ইমাম ইসলামী রাষ্ট্র দায়িত্বশীল ছোটখাটো তারা ছিল তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে কত রকম স্বামী পুরুষ পিতা তার পরিবারের সদস্যদের ব্যাপারে সে দায়িত্বশীল তাকে তার সম্পর্কে জিজ্ঞেস করা হবে অলমার আতুরা জিহা অম্মাস মহিলা বাড়িতে আসার পরে তার ঘরে সন্তান সন্ততি এবং আওলাদ আসবে এই পরিবারের সদস্যদের ব্যাপারে দায়িত্বশীলা এবং তার দায়িত্বের সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে এভাবে তোমার প্রত্যেকেই তোমাদের দায়িত্ব রয়েছে দায়িত্বশীল আছ এবং এই তোমাদের দায়িত্বের আন্ডারে যারা রয়েছে তাদের সম্পর্কে তোমাদের সবাইকেই জিজ্ঞেস করা হবে তাহলে অনেক বড় দায়িত্ব আমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন আমার প্রত্যেকটি সন্তান সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যে কিভাবে তুমি তার দায়িত্ব পালন করেছ কোন জায়গায় যদি আমার ত্রুটি হয়ে যায় আমি আটক হয়ে যেতে পারি এবং এই দায়িত্বটা অনেক বড় যখন আমার আগুন থেকে বাঁচানো এই কথাটা আর একটু বড় করে ফুটি উঠেছে আরেকটি হাজি আমরা জানি কুল্লু ইউলাদু উদ্দিন ইউলাদ প্রত্যেকটি মানব শিশু একটা স্বাভাবিক ফেতরাতের উপর তার জন্ম হয় পিওর ন্যাচার পবিত্র স্বাভাবিক যেখানে কোন গুনা খাতা নাই কোন বাচ্চা গুনা নিয়ে জন্মগ্রহণ করে এমনকি গুনাগারের বাচ্চাও যখন জন্মগ্রহণ করে তখন সে পবিত্র নিষ্পাপ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাচ্চাও কি নিষ্পাপ হয়ে গ্রহণ করে এটাই হচ্ছে ফিতরা এই নিষ্পাপ বাচ্চা পরে কি হবে এই দায়িত্ব পিতা মাকে আল্লা তালা দিয়েছেন আবা ই হাউ দেহিউ ইনাসেরানিহিউ পিতা মাতাই পরে তাকে ইহুদি বানাইতে বানাবে বা খ্রিস্টান বানাবে অথবা অগ্নি পুজো বানাবে অথবা যে কোনো ধর্মের অনুসারে বানাবে বা ভালো মুসলিম বানাবে অথবা নামকাওয়া অস্ত্রে মুসলিম বানাবে এগুলো মেইন হাতে হবে মা হাতে তাদের ভূমিকা সর্বপ্রধান সবচেয়ে বেশি কিছু মানুষের দায়িত্ব দেন সে যদি তাদের একান্ত কল্যাণ কামি না হয় তাদের কল্যাণে আপ্রাণ চেষ্টা না করে তাদের দায়িত্ব পালনের ব্যাপারে কসুর করে ত্রুটি করে অবহেলা করে তাহলে সে জাননাতে সুগন্ধও পাবে না এ হাজিস্ত্রী আম এটা হতে পারে যে কোনো ইসলামী রাষ্ট্রের দায়িত্বশীল ইসলামী সমাজের দায়িত্বশীল ইসলামী সংগঠনের দায়িত্বশীল তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে যে সে তার আন্ডারে তার বাহিনী যারা আছে তার আন্ডারে যারা কাজ করে তাদেরকে সে ঠিক মতো তাদের কল্যাণে কিভাবে হবে দুনিয়া আখড়াতের কল্যাণের জন্য সর্বত্র চেষ্টা করেছে কিনা এটা আল্লাহ খবর নেবেন অবহেলা করলে জানলাতে সুগন্ধ পাবে না দেখতে পিতা মাতাকে আল্লাহ তারা দুইজন পাঁচজন সাতজন যে কয়জন ছেলে মেয়ে দিয়েছেন এদের দায়িত্ব ঠিক পালন করলেন কিনা এই আমনাতের ব্যাপারেও আল্লাহ তারা খবর নেবেন যদি অবহেলা প্রমাণিত হয়ে যায় তাহলে সে জান্নাতের সুগন্ধ মিস করবে তুই কেউ বলবে জান্নাতে তো যাবো সুগন্ধ না পাইলে চলবে এরকম নাকি ঘটনা জান্নাতে গেলে সুগন্ধ ঠিকই পাওয়া যাবে সুগন্ধ পাওয়া যাবে না জান্নাতের সুগন্ধ বহু দূর থেকে পাওয়া যায় জানলাতে তো যাবেই না জানলাতে কাছে যাওয়ার আসে না এই কথাই বলা হয়েছে সন্তান সন্ততির প্রতি দায়িত্ব পালন না করলে জান্নাতে যাওয়া যাবে না অনেক বড় কথা এখানে রয়েছে সন্তান সন্ততির জন্য আমরা সবাই কিছু না কিছু করি কিন্তু এই সন্তান সন্ততির অনেক কিছু করা দায়িত্ব আছে দু দায়িত্ব আছে দিনী দায়িত্ব আছে কিন্তু সর্বোত্তম দায়িত্ব হচ্ছে তাদের ভালো চরিত্র আখলা গড়ে তোলার কাজটা এটা হচ্ছে সবচেয়ে বড় এফসান সন্তানের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব পালন সে বিষয়ে একটা হাজির সাল্লাম বলেন হাসান কোন পিতা মাতা উত্তম আখলাক আদব এলএম তার তুলনায় আর বড় কোন সম্পদ সন্তানকে দিয়ে যায় না কেউ অনেক দামি বাড়ি রেখে যাবেন আসেন না এরকম বাড়ি ওলারা খুব সুখবর নো অবজেকশন নাই ওদেরকে উত্তম চরিত্রহীন হয়ে যেতে পারে আলাই বলেন পিতা মাতার অবহেলার কারণে মেজরিটি সন্তান নষ্ট হয় কিছু সন্তান নষ্ট হতে পারে নুহা আলহ ছেলের মতো যে মা বাবার দায়িত্ব পালন করার পরেও সন্তান নষ্ট হয়ে গেছে মেজরিটি মানুষকে আপনি দেখবেন তাদের সন্তান নষ্ট হওয়া যদি দেখেন তাহলে এর পিছনে পিতা মাতার অবহেলা হলো প্রধান কারণ যে সমস্ত সন্তানরা নষ্ট হয় তার মধ্যে আপনি খোজ খবর নিলে মেজরিটির ক্ষেত্রে প্রমাণ হবে পিতামাতার অবহেলা ঠিক কিনা ইমাবিন কাইম ঠিক কথা বলেছেন তো কোনো কোনো ক্ষেত্রে এক্সেপশন হতে পারে পিতা খুবই চেষ্টা করেছে কিন্তু সন্তানের কপাল খারাপ নূ আলোচনার ছেলের মতো হয়ে গেছে এরকম কিছু থাকতে পারে কিন্তু কম মেজরিটির জন্য পিতামাতা । দায়ী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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউনসেল সালমা ডিজাইনার আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জেই সন্তানদের প্রতি দায়িত্ব পালনের ক্ষেত্রে সন্তান মায়ের প্যাটে আসার আগে কয়টা কাজ আছে তার মধ্যে একটা কাজ হলো। যে দোয়া করতে থাকা এখনো বিয়েও করেন নাই তার আগেও ছেলেমেয়ের জন্য দোয়া করা আল্লাহ তারা কি বলেছেন অনেক আগে থেকে আপনি দোয়া করতে পারেন বিয়ে আল্লাহ আমাদেরকে এমন স্বামী অথবা স্ত্রী দান করেন স্ত্রী অথবা স্বামী দান করেন এমন মেয়ে দাঁড় করেন যারা আমাদের চক্ষু শীতল হওয়ার কারণ হবে যে এটা তো বিয়ে করার পরে বলতে হবে সন্তানের জন্য বিয়ে করার আগে বলতে হবে স্ত্রীর জন্য কিন্তু বিয়ে করার আগে সন্তান স্ত্রী স্বামী সবার জন্য বলা যায় তাহলে দোয়া আগে যে আল্লাহ ভালো স্বামী দিবেন ভালো স্ত্রী দিবেন আর নিরুম নিকার সন্তান সন্ততিও চাই আল্লাহ আপনার কাছে দোয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি করা যাবে না অন্তর দিয়ে দোয়া করতে হবে তারপরে দুই নম্বর হচ্ছে একজন ভালো মা জোগাড় করতে হবে সন্তানের জন্য। বিয়ের আগে যখন মানুষ বিয়ে করতে যায় মানুষের জেনারেল সন্তানের মা খোঁজ করে না নিজের স্ত্রী খোঁজ করে বলেন নিজের স্ত্রী খোঁজ করে না কিন্তু যারা হুঁসওয়ালা আছে যারা আকলমান তখন তারা একসঙ্গে দুইটাই তালাশ করবে যে ভালো স্ত্রী ভালো মা চাই বুদ্ধিমান লোক তখন চিন্তা করবে এই একজন বড় রাইটার লিখেছেন যে তুমি যখন বিয়ে করার জন্য স্ত্রীকে পছন্দ করবে তোমার মাইন্ডে শুধু স্ত্রী খুঁজছি না আমি আমার আমার মা খুচ্ছি। নাতি নাতিন পরবর্তী এটা মাইন্ডে এর কত গভীর চিন্তার বিষয়ে চিন্তা করে দেখেছেন আমরা সবাই তো এরকম মিস করে ফেলেছি খালি স্ত্রী তারাশ করেছি সন্তানের মা তারা করছি কজন সৌন্দর্য দেখে বংশ দেখে টাকা পয়সা দেখে কিন্তু তুমি দিনওয়ালা দেখো ফাঁক ফাঁকবে দাঁতের দিন তার এই বাতিয়া দেখ দেখো তাহলে তুমি কামিয়াব হয়ে যাবা তাহলে দিনওয়ালা দেখলে পিতা মাতার তার সন্তানের প্রতি শুনতেন আমাদের মা দেখতে তেমন সুন্দর না কোন ছেলে মেয়ে বলে এটা অভিযোগ করবে দিন কেউ করবে কাজে শুধু সৌন্দর্য দেখে লাফিয়ে মানুষের দৌড় দেয় আর বাকিগুলাকে আদৌ চিন্তা রাখে না এটা কিন্তু বড় কাজে আপনি সন্তানের জন্য প্লান করতেছেন বিয়ের আগে কেমন সন্তানের মা তালাস করছেন তাহলে সন্তানের জন্য আমরা চিন্তা করি সন্তান আসার পরে বলছিলাম একদিন যে আমার প্রতিবেশী ছেলে আছে চাষা করে ডাকে আহমদুল্লাহ বিয়ের সাথে করেছে একদিন ফজরের সময় দেখা হলো দেখা হওয়ার পরে তো সে বললো যে ফজরের পরে লোকাল মসজিদে দোয়া করবে একটা ছেলে হয়েছে আজকে কখন একটু আগে একটু দোয়া করবে আহমদুল্লাহ পরে আমি ঘরে চলে আসি দশ মিনিট পরে সে আবার যে আমি আমার ছেলেটা ভালো আলেম বানাবো কোথায় তাকে পড়াই আমি তো একটু শক্ত হয়ে গেলামগ করতেছি আর বেটা কেবল সকালে বাচ্চা হয়েছে এখনো তো কত বাকি এত তাহা করে গেল তো আমার মাইন্ড পরে আসলো না সে ঠিকই চিন্তা করেছে গুড হ্যাঁ এরকম সচেতনতা দরকার আছে টু লেট করে তখন তো কিছু না জোগাড় করবো মা ভালো হওয়া এত বিরাট এক নিয়ামক আপনি প্রায় পরিবারে দেখবেন যেখানে মা বাবার ভূমিকা আছে কিন্তু কালকে প্রশ্ন করেছেন আসেন নাকি তিনি আসেন যিনি একজন মা যদি তৈরি কর তাহলে তুমি একটি জাতি তৈরি করলে মা ইটসেলফ একটি মাদ্রাসা একটি বিশাল প্রতিষ্ঠান যদি তাকে ভালো করে তৈরি করেন তাহলে আপনি একটি সুন্দর উত্তম জাতি তৈরি করে ফেললেন তার মানে এই মায়ের প্যাট থেকে যে কয়জন বেরিয়ে আসবে আগামিতে তারা আরো যারা সন্তান সন্ততি তাদের নাতিপুতি তাদের তৈরিকে আসবে এই যে একটা গোষ্ঠী বেরিয়ে আসছে। আশা করা যায় তারা ভালো গোষ্ঠী হয়ে বেরিয়ে আসবে এই মায়ের ভালো মায়ের প্যাট থেকে ভালো সন্তান মা ভালো হওয়া এত দরকার তাই বলে এখন বাপ খারাপ হলেই চলবে নাকি যে কোনো রকম বাপ জোগাড় করলেই চলবে না মাকেও দেখতে হবে তার প্যাট থেকে আসা সন্তানগুলোর জন্য তাদের ভালো বাবার দরকার আছে এই জন্য মাও কিভাবে মা এবং মায় পিতা মাতা এমন জামাতা তার আস করবেন যে তার দিনদারি আছে তার আখলা চরিত্র ভালো আছে তাই না এই জন্য যেমন স্ত্রী চুজ করার ব্যাপারে বলা হয়েছে ফাগফর বেদাতি দিন তার তুমি দিনওয়ালা চুজ করো কামিয়াব হবে তেমনি পিতা মাতা গার্ডিয়ানকে বলা হয়েছে তোমাদের মেয়ের জামাতা যদি প্রস্তাব যদি আসি কেমন জামাতা চুজ করবা তুমি ওয়ালি হিসাবে যখন প্রস্তাব আসে তোমার কাছে তাহলে কিরকম লোকের প্রস্তাব আসে যার দিন আছে আখ লাখ দিন তোমার কাছে মানে হয় তাহলে বিয়ের দিয়ে ফেলে আদারি করোনা দেরি করোনা ঘোরাঘুরি করোনা খবরদার যদি ঘোরাঘুরি করে দেরি করা তাহলে ফিটনাফাস জমিনে ছড়িয়ে পড়বে তাহলে উভয়ের জন্যই পিতা মাতা সন্তান সন্ততির জন্য মাথায় হিসাব করে স্বামী স্ত্রী চুজ করবে আর দোয়া করবে এই যে দোয়া আর কথা আমরা বলেছিলাম দোয়াটা কত পাওয়ারফুল সন্তান সন্ততির জন্য দোয়া করা আসার আগে আসার পরে ছালাতে দাওয়া তিনি মুস্তেজাবাদ তিনটা দোয়া আছে কবুল না হয়ে কোন উপায় নাই তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আমরা কি বলি বদ্রোয়া বলি আর ভালোটা হচ্ছে দোয়া সন্তান সন্ততির ক্ষেত্রে পিতা মাতার দোয়া করতে থাকা জন্মের আগে পর থেকে আল্লাহর কাছে এটা একটা বড় আমল তারা দুনিয়াতে আসার আগেও আমরা এটা করতে পারি আর দুনিয়াতে আসার পরেও কন্টিনিউ করি দোয়া অনেক জায়গায় আছে আপনি যদি ভালো সন্তান সন্ততি চান আরেকটি হাজির বলা হয়েছে স্বামী স্ত্রী মিলামিশার সময় একটি দোয়া বলা হয়েছে যেখান থেকে আল্লাহ তালা তাদেরকে হয়তো কিছুমতে গর্ব জুটিয়ে দিতে পারেন আহাদাকুম আতা সে দোয়াটা পরে বিশমিল্লা আল্লাহমাদ শান অজানবের শৈতন আমারা আল্লাহ আমাদেরকে শয়তান থেকে বাঁচিয়ে দিন শৈতান থেকে সরিয়ে রাখুন আর শয়তানকে আমাদেরকে যা রিজিক দান করেছেন তার থেকে সরিয়ে রাখুন আর চাকা চাই এরপরে হয় তারপরে যদি আল্লাহর পক্ষ থেকে ওই ওই ওই সময় তাদের কনসিভ করে গর্বের সন্তান এসে যাওয়ার সূত্রপাত হয়ে যায় তাহলে এই শয়তানকে এই সন্তানকে শয়তান ক্ষতিগ্রস্ত করতে পারবে না এ সময় মানুষের একটা প্রচন্ড আকর্ষণ সৃষ্টি হয়ে যেতে পারে যার কারণে সে দোয়ার কথা ভুলে যেতে পারে এখানে তিনি আমাদেরকে শরণ করিয়ে দিলেন তাহলে পিতা মাতাকে নেক জন্য কত জায়গায় খেয়াল করতে হয় চিন্তা করে দেখেছেন এগুলা গেল গর্ব আসার আগে সন্তান গর্বে আসার আগে এই ডিউটি গুলো এখন গর্বে এসে গেছে আল্লাহ যে দোয়াটা কমাইতে হবে ওই দোয়াগুলোকে নেকার বানানোর জন্য যে দোয়াগুলো আলোচনা আমরা করলাম এই একটা জিনিস সন্তানের প্রতি দায়িত্ব প্যাটে থাকা অবস্থায় আছে সে দায়িত্ব মা সতর্ক থাকবেন সন্তান গর্ভবতী তিনি তার কাজকর্ম করার ক্ষেত্রে দোয়াদামা করার ক্ষেত্রে খেয়াল করবেন যদি একটু অসতর্ক হয়ে যায় হয়ে সন্তান সময় যেতে মিসেক্ট এই সময় শুধু তিনি সতর্ক থাকবেন না তাকে সাপোর্ট করতে হয় তার স্বামী তার শ্বশুর শাশুড়ি পরিবারের যারা আছে সবাই মিলে তাকে তখন হেল্প করতে হয় ওই মহিলার কারণে শুধু নয় ওই যে আরেকজন আসছে মেহমান তার জন্য তার কারণে সে তো মায়ের অংশ মাকে রেস্টের পিছ রাখতে হবে এখন এই সময় যদি তাকে অনেক বেশি শারীরিক কাজ করতে হয় যে কুলেতে পারে না একদম আট নয় মাস আসে এই সময় তাকে অনেক ভারী ভারী কাজ করতে হয় এগুলো সেফ তার জন্যে সেফ নাকি না আর সন্তান যখন প্রথম পেটে আসে মহিলাকে কষ্ট হয় না অনেক বমি করতে করতে একদম যান বের হয়ে যায় খেতে পারে না কিছু খাবার দেখলে দুর্গন্ধে তাদের বমি শুরু হয়ে যায় এরকম কেস ঘটে না ঘটে তারপরে কেমন ব্যবহার করা উচিত অনেক ভালো ব্যবহার করা উচিত তাকে রেস্ট বেশি করে দেওয়া উচিত কিন্তু কিছু কিছু আমাদের শাশুড়ি আছে আরে কি হয়েছে আখির জমানা যত রকমের ঢঙ্গ করে খালি আমরা ছোট কত কি তিনটা মানুষ হয়ে কোন এইগুলো বলে বলে যে এদেরকে কষ্ট দেয় কাজ বেশি করে করায় মানসিক কষ্ট দেয় খালি উচিল্লা একটা পায় খালি শুয়ে থাকে এগুলো অনেক মহিলারা এই আপনার কষ্ট পায় এবং এই কষ্টটা সন্তানকে কিন্তু এফেক্ট করে মনে রাখবেন কারণ সন্তান মায়ের অংশ এখন ঠিক কিনা বলেন কাজেই এই সময় স্বামীর অনেক দায়িত্ব আছে তার স্ত্রীকে সাপোর্ট দেওয়া ফিজিক্যাল সাপোর্ট স্পিরিচুয়াল সাপোর্ট মেন্টাল সাপোর্ট দেওয়া এটাও আপনার সন্তানের প্রতিুম করছেন দুর্ব্যবহার করছেন দায়িত্ব পালনে অবহেলা করছেন এই সময় মহিলাদেরকে মাকে আরো অনেক দায়িত্ব আছে সন্তানকে নিক বানানোর জন্য তিনি বেশি করে এখন নেকামলে থাকবেন সুদূর পেলে কোরআন তালাবাদ করবেন নফলে বাদক করবেন দূর পারেন জিকের করা বেশি করে কোরআন তালাওয়াত করা শোনা নাকি বেশি বেশি করে ইন্ডিয়ান হিন্দি ফিল্মের সিরিয়াল দেখবেন আমাদের মহিলাদের ঘরে ঘরে কিরকম আছে এগুলা কারবার শুনিয়ে আমি খবর পাই খবরদার মা বোনেরা আল্লাহ রো আসছে এগুলা থেকে দূরে থাকেন এগুলো আপনাদের ইমান আকিদাকে বরবাদ করে দেবে এবং সন্তান সন্ততি ওখান থেকে ট্রেনিং নিয়ে ওইখান থেকে আদব শিখে শিখে বেআ হয়ে যাবে একদিন কাঁদবেন সব হারাবেন এরপরে বেশি করে এ সময় আপনার সিরতে পাক বেশি করে পড়েন সাহাবাদের জিন্দিগি পড়েন উম্মাহাতির মাদের জীবনই পড়েন সালফে সালদের জীবনী পড়েন এবং এগুলো আপনার মধ্যে করে যে আল্লাহ আমাকে সন্তান দিলে এইরকম চরিত্রে সন্তান দিও এরকম করতে থাকেন এটার এটার একটা ইম্প্যাক্ট আছে এটার প্রভাব আছে গুনা থেকে ফিল্ম দেখা সিনেমা দেখা এই সমস্ত আজে বাজে জিনিস থেকে নিজেকে দূরে রাখবেন তাহলে আপনার সন্তানের প্রতি গর্ব থাকা অবস্থা আপনি ভালো দায়িত্ব পালন করছেন এরপরে যখন সন্তান আসার হয়ে গেল আল্লাহ তালা দিয়েছেন ঠিকমতো হয়ে গেল আল্লাহামদুলিল্লাহ তখন আল্লাহ শুক্র আদায় করা আলহামদুলিল্লাহ সে আল্লাহ যার নিয়ামতের কারণে সব ভালো কাজগুলো কমপ্লিট হয়ে যায় আলহামদুলিল্লাহ তারপরে আমরা একে অপরকে সন্তান সাথে মোবারকবাদ সুসংবাদ দেওয়া এই যে সুসংবাদকে সেভাবে নেওয়া এটা একটা ভালো জিনিস কারণ এত কষ্ট করেছে মহিলা সন্তান পাওয়ার পরে সবাই তাকে মোবারকবাদ জানানো কিন্তু যদি বলে আবার এবার মেয়ে হয়েছে নাকি তোমার কপালি খারাপ আল্লাহ তাকে মোবারক তার জন্য দোয়া কর আমার ছেলে হয়েছে আমার মেয়ে হয়েছে খবর শুনলে একটা দোয়া পড়া যায় যদিও কোন সহি হাদিস সেটা নাই কিন্তু তারপরে সুন্দর দোয়া কোন অবজেকশন নাই বার কালি মৌ হুফ এলাকা ও সাকার দল ও আহ বালাকার শুনে আপনি তাকে কংগ্রেচুলেশন জানালেন দোয়ার মাধ্যমে যে আল্লাহ আপনাকে যা দান করেছেন তার ভিতরে আল্লাহ বরকর দান করুন আপনাকে আল্লাহ দিন দান করেছেন তার করার আর এই সন্তানকে আল্লাহ তালা বড় হওয়ার জন্য তৌফিক দান করুন হ্যাঁ আর সে সন্তান বড় হয়ে পিতা মাতার জন্য কল্যাণের কারণ হবে বেরুল ওয়ালে দায়ীন করবে এই পর্যায়ে আল্লাহ তাকে পৌঁছাই দিয়ে অনেক সুন্দর দোয়া এরপরে এখন যেই জন্ম হয়ে গেলে এরপরে আপনার কতগুলো ডিউটি হয়ে গেছে দেখবেন আমরা হিসাব করে আমাদের দেশে গ্রামে আমরা কতগুলা জরুরি ডিউটি চলে আসে। এক নম্বর আদান আদানের কথা হাজি তো আসে নবী করিম সাল্লাস্লামের যখন নাতিরা হলো হসাইন হাসান নাতি যখন জন্ম হয়েছে তিনি কি করেছেন আজদানাফি আমি দেখতে পেলাম হুসাইন কানে আজান দেওয়া হয় এই তরিকায় তিনি আজান দিলেন এবং এটা কখন দেবে আজানটা এজ আর্লি এস পসিবল জন্মের পরে সময় এখানে হসপিটালে দেখা গেছে যে যখন বাচ্চাটা চলে আসে তখন তারা নার্সেরা তাকে একটু টাওয়ার দিয়ে পেঁচিয়ে তারপরেই আপনি আগে বলে রাখলে আপনার কাছে নিয়ে আসবে এখন তো শোনা যাচ্ছে না কি কি আইন করতেছে আজানও দিতে পারবে না তাহলে রেডিকালাইজেশনের কাজ শুরু হয়ে গেল আল্লাহ মাফ করে দিক কি ডিল করা যায় এগুলোর আরেকদিন আলোচনা হওয়া দরকার তো তারপরে এখনো পর্যন্ত আইন হয় নাই আমরা আজান দেব দেওয়ার জন্য চেষ্টা করব এটা রিলিজিয়াস রাইটটা তো এখনো খ্রিস্টানদের জন্য থাকলে মুসলমানদের জন্য থাকবে ইনশাল্লাহ তাহলে আজানটা দিয়ে দিতে হবে যত তাড়াতাড়ি পারা যায় যদি কোনো কারণে দেরি হয়ে যায় তারপরে মিস করবেন না দিয়ে দিবেন কিন্তু যত আর্লি দেওয়া যায় তত ভালো আজানটা কিভাবে দেবে এত জোরে আওয়াজ দেওয়া দরকার নাই বরচল মায় কেরাম বলেছেন বাচ্চা এখনো নরম কানও নরম বসে জোরে দিবেন না তার কানের ক্ষতি হবে অথবা সে যেন খুব ভয় না পেলে ডিস্টার্ব না পেলে এত বিকট আওয়াজ শুনে একটু আস্তে আস্তে সুন্দর আওয়াজে তার কানে মোটামুটি পৌঁছি ততটুকু নেই এবং অনেক অলমায় কেমন বলেছেন আল্লাহ এর মধ্যে আছে এই কান থেকে তার দিলের ভিতরে আদানের এফেক্টটাকে আল্লাহ পৌঁছাই দিবেন দুনিয়ার অন্য গান বাজনা কোন আজে বাজে আওয়াজের আগেই যদি আল্লাহ শাহাদাতের কথাটা আসে আল্লাহর তাকবিরের কথাটা আসে আল্লাহর তবাহিদের কথাটা আসে তাহলে এটা তার জন্য বিরাট নিয়মের কারণ হবে আজানটা ডান কানে দিবেন না বাম কানে দিবেন হাদিসে কোনোটাই বলেনি কিন্তু নবী করিম সাল্লাম যে কোনো কাজে ডান পছন্দ করতেন না বাম পছন্দ করতেন দেওয়াটাই হবে রাইট ওকে তারপরে হচ্ছে একামত দেবেন কিনা কোনো কোন হাদিসে আহ হাদিসে এসেছে একামতের কথা বাম কানে এই হাদিস দুইটাই দায় দুর্বল কাজে কোন সহি হাদিস নাই এ কামত দেওয়ার কথা এরপরে আমরা আসি যে আজান দিলে যে ফায়দা আছে অন্যতম ফায়দা হচ্ছে যে বাচ্চাকে শয়তান থেকে হেফাজত করা কারণ আজান দিলে শয়তানের সেখান থেকে সে আজানকে বরদাস্ত করতে পারে না সেখান থেকে তাড়াতাড়ি ভাগে এত জোরে ভাগে তার পিছন দিকে বাতার বাইর হয় লাহু দরথ হাদিসে আসে যে আদান শুনলে তার পিছন দিয়ে পাতার বাইরে হাততালা ইসমাতের প্ল্যান হলো যখন কোনো মানব শিশু গ্রহণ করবে সে একজন কর্মচারী শয়তানের দলের থেকে লাগাই দিবে তার পিছনে আর এটাকে বলা হয় তার সুরা মধ্যে আসে ঘটনা সে আসে জন্মের পরেই তার গায়ে কেমন করে টাচ করে করার সময় বাচ্চা কেউ করে চিল্লে মায়ের পেটে থেকে আসার কারণে আঘাত লাগে আসে এখন তার কাউন্টারে টাচ তো লাগবে কাউন্টারের হচ্ছে এই আজান দেওয়া তবে এই দুনিয়ায় আল্লাহ শয়তানকে অন্তত হেফাজত করার জন্য তাকে কিছু ডিফেন্স দেবেন আজানের মাধ্যমে আর এর ভিতরে আল্লাহ ঢুকছেন তাহানিক হাদিসে এসছে কানা রসুল সাল্লাম ইউনি কারো বাচ্চা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই আল্লাহ নবীর কাছে নিয়ে আসতেন আর তাহানিক তাদের জন্য বরকথে দোয়া করতেন তাহানিক মানে হলে খেজুর দিয়ে তাহানিক যে আমার ভাই হলো মায়ের আমার পিতা ভিন্ন ছিল কিন্তু আমার ওনার মায়ের পরে যখন বিয়ে হয় সেই সংসারে যখন আমার ছোট ভাই আসলো আমার সৎ পিতা আমাকে বললেন এহমিয়া বিয়ে সাল আলিয়া সাল্লাম এই বাচ্চাকে বাচ্চাটাকে কোলে নিলেন কোলে নিয়ে বললেন আহ মা আহু তার সঙ্গে কিছু দিয়েছে না আমার কিছু খেজুর দিয়েছে বা নবী সাল আলাইস্লাম তিনি একটি খেজুর নিয়ে নিজে দাঁত দিয়ে একটি করে করে চিবালেন এরপরে নরম করা খেজুরটা ওনার লালা মেশা খেজুরটাকে বের করে বাচ্চার মুখে খেজুর ঢুকিয়ে দিলেন এভাবে তাহনিক করালেন একে বলে তাহনিক প্রথম খাবার বাইরের এই জিনিসটা ওসম্বাহ আবদুল্লাহ আর বেবির নাম রেখে দিলেন আবদুল্লাহ কোন রেওয়া করলেন। বললেন পাক আল্লাহ নবী সাল্লাম হব আনসার তামার আনসারির আনসারীরা খুব খেজুর পছন্দ করে এখনই বোঝা গেল যে আনসারির বেবি খেজুর পছন্দ করে এখন এই তাহলিকের বিষয়টা হচ্ছে যে এটা কেউ কেউ বলেছেন যে হুব উবাবু নবী রহিমাল করেছেন ওইভাবেই এখনো পিতা মাতা অথবা অন্য কোন কাকে আপনি যে পছন্দ করেন অমুক বড় মুরব্বী বুজুর্গ অমুক বড় আলেম দিনদার বা অমুক বড় আপনার কাউকে আপনি সম্মান করেন তাকে দিয়ে করাবেন সব জানিয়েছে অসুবিধা নাই তো আপনি মুখে দিয়ে সেম কাজ করবেন কি না অনেকে বলেন যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন আমরা সেম কাজ করবো শূন্য আবার কিছু ও বলেছেন যে না আমাদের ওনার মুখে নেওয়ার কারণ হচ্ছে ওনার লালার মধ্যে বরকত আছে এই জন্য উনি মুখে নিয়েছেন আমাদের লালার মধ্যে কোন বরকত নাই নাকি আসে কোনো ক্ষতিও নেই ভালো নেই কিন্তু এটা মধ্যে কোনো বরকত এক্সট্রা নাই কাজে আমরা মুখে দেওয়া ঠিক হবে না পরে কেউ কেউ বলেছেন যে এটাকে হাত দিয়ে নরম করে তার মুখে দিয়ে দিবেন এটাই বেটার মুখে দেওয়া দরকার নাই যেহেতু ওই কাজটা করেছেন ওই কাজটাই শূন্য আমরা ওই কাজটা ওই শূন্যদের বরকত নেই লালার বরকত চাই না আমরা সেটা দাবিও করি না শূন্যদের বরকত হয়ে যাবে তো দুইটাই কিছু কিছু আলেম স্টিল মানে করেন যে মুখে ঢুকে আস্তা করে চিপিয়ে নট বাচ্চা এটা চুষতে হবে চুষলে ভালো তার ওখানে টাচ করলেই নরম জিনিসটার রসটার এটা কানেকশন হয়ে গেল ছোট বাচ্চা বেশিক্ষণ তাকে কষ্ট দেওয়ার দরকার নেই তার এতক খাওয়ার এখন টাইম লিটল বিট অফ সুইটনেস ইজ এনাফ গিভিং হিম এনাফ এনার্জি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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনা আজান তারপরে নামকরণ রাখার ব্যাপারে প্রথমত আকিকা যে এই বাচ্চার সপ্তম দিনে আকিকা করতে হবে সপ্তম দিনকে নাম ফাইনালাইজ করে ফেলতে হবে আর সপ্তম দিনে তার মাথা চুলগুলাকে শেভ করে দিতে হবে আর প্রত্যেকটি মানব শিশু মর্গেজ দেওয়া থাকে আকিকে দেওয়ার কারণে সে মর্গেজ ফ্রি হয় না হলে এই মর্গেজ থেকে ফ্রি হয় না তো এখানে আমরা দেখতে পেলাম যে তিনটা জিনিস পাওয়া গেল নামকরণ নাম দেওয়া আঁকিকে দেওয়া এবং মাথা চুল কেটে নেওয়া নামের ব্যাপারে এখন নাম কে রাখবে কার অধিকার বেশি বলেন দেখি মা বাবার অধিকার বেশি আমাদের সমাজে দাদা দাদি নানা নানি অধিকার বেশি বলে অনেকে মনে করেন দাদা দাদি নানা নানির আবেগ আছে জজবা আছে ওনাদেরকে সম্মান করা যেতে পারে ঠিকই আছে কিন্তু মা বাবার কে অধিকার দেওয়া উচিত দাদা দাদি নানা নানি মা বাবাকে বলবেন বাবা তোমার পছন্দ কোনটা অনেক ক্ষেত্রে এইরকম হয়ে যায় মা বাবা একটা চুজ করে আর দাদা দাদি নানা নানি আরেকটা চুজ করে বসে আছে। এবং তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে খেয়াল রাখতে হবে দাদা দাদি নানা যে অধিকারটা মা বাবার বেশি মা বাবার দুইজনের যদি ঝগড়া লাগে এখন মাটা নিবে না বাবাটা নিবে মা একা ঠিক করছে বাবা একা ঠিক করছে কি করা যায় কেউ কেউ দুইটা রাখে তিনটা রাখে চারটাও রাখে কয় সবাই খুশি রাখি যখন মা বাবা দুইজনের মধ্যে সম্পর্ক হয় দুইজনে যদি দ্বন্দ্বের মধ্যে চলে যায় তখন কিন্তু বাবার হক বেশি কারণ আল্লাহ বলেছেন কোরআনে রাখো তবে অবশ্যই মা বাবা এটা নিয়ে ঝগড়া করা ঠিক না বাবার উচিত বেচারিয়াতে কষ্ট করে দুনিয়াতে সন্তানকে ইয়ার কন্ট্রিবিউট করেছে তাকে খুশি করা আর স্ত্রীর উচিত স্বামী কে আমি সুযোগটা দেই এটা নিয়ে টানাটানি করার তো কোনো মানে কম বুঝের লোকেরা ঝগড়া করে এরকম ঝগড়া দেখছেন ভালো নাম রাখার কথা একটা হাদিস এসেছে ইনাকুম তু দাও নাই অমল তিয়া মতে বি আসমা ইকুম আসমাই আকুম আসছেন আসমা আকুম যে তোমরা তোমাকে দিন তোমাদের নামে এবং তোমাদের পিতা মাতার নামের সঙ্গে মিলিয়ে ডাকা হবে কাজেই তোমাদের নামগুলো যেন সুন্দর হয় কিছু আছে কেউ এটাকে জয় বলেছেন কেউ এটাকে বলেছেন যাই হোক কিন্তু ভালো নামের ব্যাপারে আরো অনেকগুলো সাপোর্ট আছে নবী করিম সাল্লা অনেক খারাপ নামকে পাল্ট দিয়েছেন বলেছেন ভালো নাম রাখা এখন ভালো নামের ক্ষেত্রে কি কি গাইডেন্স পাওয়া যায় সময় কম কুইকলি যেতে হবে আমি তত মনে হয় এবং আব্দুর রহমান এই হাদিস শোনার পরে সাহাবিরা আবদুল্লাহ নাম এত রাখা রাখছেন সাহাবিদের মধ্যে তিনশো নামের মত বাচ্চা পাওয়া গেছে আবদুল্লাহ এই দুটা নাম সবচেয়ে উচ্চ নাম সাহে হাদিস এরপরে আল্লাহ নামের সঙ্গে বাকি নামগুলো রাখা আর নবী মুহাম্মিম দাল থেকে নাম নেওয়া এই হাদিসটা দিফ সাহিনা কিন্তু এটা সত্ত্বেও আল্লাহ নামের সঙ্গে মিলাইয়া রাখা আব দিয়ে এটা ভালো নাম এখন তারপর থার্ড বেস্ট হচ্ছে নবীদের নামে নাম রাখা আমাদের নবী মোহাম্মদ সাল্লা নাম অথবা অন্যান্য নবীদের নামে নাম রাখা এটা হল থার্ড বেস্ট নেই ফোর্থ বেস্ট নেই হচ্ছে সাহাবিদের নাম থেকে নাম রাখা তার সঙ্গে আর এক্সটেনশন যোগ হতে পারে সে আর বলা যায় পরিচয় নামটা যেন আরবিতে থাকে এটা একটা পরিচিতি মুসলমানদের এরপরে মহিলাদের নামের ক্ষেত্রে উম্মাহাত মেনে নামকে প্রায়োরিটি দেওয়া দরকার নবীদের স্ত্রীদের নবী তারপরে যে সমস্ত নিকা নবীদের কথা কোরআনে পাকে এসেছে মারিয়া আলাহিসের কথা এসেছে আসিয়া আলাই কথা এসেছে তারপরে অনন্য সাহাবিয়াদের নামের কথা এরপরে সালফেস যেগুলো আছে এদের নামগুলো গুলো চুজ করা দরকার আকিকার মধ্যে আমরা সাত দিনের দিনের কথা আছে আকিকা সাত দিনের দিন করাটাই শুননত সপ্তম দিনে সপ্তম দিনে সেভেন এটা হলো হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট শুননা কিন্তু যদি মিস হয়ে যায় কেউ কেউ বলেছেন চোদ্দিনে এই ব্যাপারে ফলো করেছেন সাত দিনের দিন হয়ে গেলে দিন করা যেহেতু এখন এসুন পসিবল করাই ভালো আর ১৪ একুশ গুনার দরকার নাই ছেলের জন্য দুটো দিতে পারলে ভালো একটা হাজিসে বলা হচ্ছে মাল গোলামে আকি এখানে একটার কথাই বলা হয়েছে কিন্তু আরেকটি হাদিসে আছে আনিল গোলাম শানি মুকাফানি ও আনিল জালিয়াতে শাহাত আহমেদ এবং ইউন মাজাতে এসেছে ছেলে হলে দুটোর কথাই এই হাদিসে পাওয়া যায় আর মেয়ে হলে একটা জবাই করা এখন কি জবাই করবে শাহাতুন মানে ছাগল বা তার কাছাকাছি ভাড়া এটা হলো পারফেক্ট সুন না এখন কেউ যদি ছাগল ভাড়ার পরিবর্তে গরু দেয় তাহলে গরু এবং উঁটের এক সপ্তাহ মাংস হবে কিনা জায়েদ আছে কিন্তু জমুর ওলামার রামার দৃষ্টিতে উত্তম হচ্ছে পারফেক্ট সুন্নত হবে যেটা নবী করিম সাল্লা ছাগল ভাড়ার কথা বলেছেন সেটা দেওয়া বড় হয়ে গেছে আকিকা দেওয়া হয় না এখন দেবে না তাহলে দেওয়া যেতে পারে রেকমেন্ডেশন না দিলে গুনা হবে না তা আকিকা গেল তারপরে এখন আসলো আরেকটা সেটা হচ্ছে চুল কাটার বিষয়টা চুল কাটার বিষয় হলো যে সপ্তম দিনে দিন চুল কাটা এবং চুল কাটার পরে চুলটাকে ওজন করে তার যে মূল্য হয় মূল্যকে সাদা করে দেওয়া ওই মূল্যকে সাদা করে দেওয়া এই কত হতে পারে দাম চুল ওজন করলে বিশ ত্রিশ পাউন্ড দিয়ে দিলে আল্লাহ রাস্তায় হয়ে যাবে একটু বেশি করে দিয়ে দিলেন আরকি এত মাথা এত ওজন করা ডিফিকাল্ট হয়ে গেলে এর পরে হলো এটা গেল কি চুল কাটার কাজ কোনো কোনো হাজিসে আসে যে তার কষ্টগুলো সরাই দেওয়া কষ্ট বলতে চুল কাটার সঙ্গে নুখ কাটার কথাও চলে আসে কারণ যদি না চুলকায় বাচ্চা চামড়া টামড়া উঠে যাবে কারণ নুখগুলো বড় হয়ে আসে পাড়া গেলে সেটাও কেটে দেওয়া তারপরে বাচ্চার হক হয়ে যায় মুসলমানি করানো খেতানো এটা একটি বড় ধরনের সে ইসলামের এটা অনেকেই ওয়াজিব বলেছেন শুনানুল ফেতরা থেকে হওয়ার কারণে সাধারণ শূন্য থেকে মর্যাদা অনেক বেশি বাচ্চাকে দুধ খাওয়ানো আরেকটি দায়িত্ব মারা দুধ খাওয়াবেন কতদিন দুই বছর ম্যাক্সিমাম আর হানাফি বাজাফি বলা হয়েছে আড়াই বছর পর্যন্ত খাওয়ানো যেতে পারে কিন্তু কেউ যদি আরেকটি আর্লি শেষ করে দেন যায়ে আছে কিন্তু বাচ্চা থেকে দুধ না খাওয়ার একটা টেন্ডেন্সি আধুনিক মায়েদের মধ্যে গ্রো করেছে তারা শুধু বোতল খাওয়া বাচ্চাদের মায়ের কি না কিন্তু উষ্ণ গরম শরীর থেকে তখন বের হয় প্রথম দিকে হালকা পাতলা আস্তে আস্তে বাচ্চার প্রায় জন দুধটা গাঢ় হতে থাকে সুফান এসব মিস করা যার বাচ্চাকে মেডিকেল সাইন্সে এখন ভুরি ভুরি রিসার্চ আছে যে এই দেশের লোকেরা যখন বেশি মডার্ন হয়ে গেছিল এখন তারা আবার ডাকতেছে সে মারা বাচ্চাকে বুকের দুধ খাওয়া বুকের দুধ খাওয়া এর তুলনায় কিছু নাই এরপরে হচ্ছে বাচ্চার পেছনে খরচ করা প্রয়োজনীয় খরচ করা পিতা মাতার জন্য অনেক বড় দায়িত্ব একটা হাজিস নবী করিম সাল্লাম বলেছেন যে যারা তার পরিবার পরিজন ছেলে মেয়ে বাচ্চা কাচার জন্য খরচ করে এই পয়সাটা যদি আল্লাহর কাছে বেশি করে পাওয়া নিহতে করে তাহলে তার জন্য সর্বোত্তম সব আনবে এই পয়সাটা তার জীবনে ডান খরচ করাচ্ছে উত্তম ছেলে মেয়ের প্রতিপালনের জন্য পয়সা খরচ করা অনেক পিতারা আছেন এই পয়সা খরচ করতে চান না মারা অভিযোগ করেন কয়ে যে ওনার কাজ হলে খালি দাসে পয়সা পাঠাই দেওয়া এই যে এখানে ছেলে মেয়ে আছে তাদের জন্য প্রয়োজনীয় খরচটা তিনি করতে চান না এইগুলো নিয়ে অনেক দেন দরবার হয় কিনা ক্যাফা বিমার ইসমানুদ এই গুণাটাই যথেষ্ট ছেলেমেয়ের প্রতি দায়িত্ব পালন করে না পয়সা খরচ করে না তাদের প্রয়োজন করে না বকিলি করে কৃপণতা করে অথবা শুধু আরেক জায়গা পাঠিয়ে দেয় এই কারণে এই গুণটাই তার জন্য আর কোনো দরকার আওলাদ বাচ্চাদেরকে তার বিয়ে দেওয়ার কাজটা করা কোন কোন তরিকায় তার বিয়ে দেওয়া যায় অনেকগুলো তরিকায় অন্যতম প্রধান তরিকা হচ্ছে যে পিতা মাতা ঘরে যতক্ষণ সময় দেবে তাদের কাছ থেকে ইনডাইরেক্টলি তারা তাদেরকে থেকে ন্যাচারালি যে জিনিসটা শিখবে এটা হচ্ছে সবচেয়ে বড় তার বিয়া এরপরে তাদেরকে ফর্মালি শিক্ষা দেওয়া নিজেরা হয়তোবা তাদেরকে কিছু শিখানো এলএম দেওয়া তালিম দেওয়া অথবা বাইরের তালিম পাওয়া হ্যাঁ তিনটা তরিকায় তারপরে আসে তারা আবার বাচ্চারা শিখবে তাদের সমবয়স্ক লোকদের থেকে সোসাইটি থেকে মিডিয়া থেকে তাহলে অনেকগুলো জিনিস তার দিবে তালিম দিবে এডুকেশন দেবে বাচ্চাকে এখন সবগুলোর মধ্যে সবচেয়ে বড় দায়িত্বশীল সবচেয়ে বড় শিক্ষক বাচ্চা কাচার জীবনেকে মা বাবা তাদের দায়িত্বটা সবচেয়ে প্রধান এই বিষয়ে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে মুরু আউল আকুম বিস্লাহ আবনাউসব আসেনি তোমাদের ছেলে মেয়েগুলোকে নামাজের কথা বল যখন তারা সাত বছর বয়স হয় অবরে আলৈহা ওহুম আব না আশ্রয় দশ বছর বয়স হয়ে গেলে তাদেরকে শাসন করে হলে নামাজ পড়াতে হবে কোন তরী কে দেশে কোন করবেন কোনটা অবশ্য অনুযায়ী শাসন করতে হবে আবার শাসন করতে গিয়ে যদি উল্টাপাল্টা করে বসেন তাহলে কি হবে এটা সবারই বুজার কথা তারপরে দশ বছর বয়স হয়ে গেলে আর ওদেরকে এক বিছনা শুতে দিও না প্রত্যেককে আলাদা বিছনা করে দাও বুঝতে পেরেছেন তো তাহলে ডবল বেডে দুই বাচ্চাকে না সবাইয়া কি করবেন দশ বছর হয়ে গেলে সিঙ্গেল বেড করে দিবেন সবাই। কারণে যদি এক বেডে দুই হয়। তাহলে সবাইকে আলাদা কম্বল আলাদা করে ল্যাপ এগুলা দিতে হবে কিন্তু এক বিছনা রকে অ্যাভয়েড করাটাই উত্তম আল্লাহ তালা বলেছেন ওর আহ্লা কাবিস আলাইহা তোমার সন্তানকে ছেলে মেয়েকে নামাদের কথা বলো এবং তাদেরকে তুমি এই ব্যাপারে বলতে গিয়ে সবর কর গরম হয়ে বললে হবে না সবর করতে হবে খুব কায়দা করে শেখাতে হবে এখন প্রথমে এই যে নামাজ পড়ার কথা বলেন তো নামাজ শেখাইতে হবে না আগে শেখানোর পরেই তো পড়তে বলবেন তাহলে বোঝা গেলো সাত বছরের আগেই তাদেরকে অনেক কিছু শেখাতে হবে যেন সাত বছর হলেই নামাজ পড়া শুরু করতে পারে তাহলে আমরা তিন চার বছর পাঁচ বছর বয়স যখন হবে তখনই আমাদের অনেক কিছু শিখাইতে হবে আগে আপনার সূরা শিখাইতে হবে হবে আলী কায়দা শিখবে গুল্লা শিখবে ছোট ছোট সূরাগুলো শিখবে তারপর কামনি করতে হয় শিখবে এইগুলা এই যে মৌলিক কিছু জিনিস তাকে শিখাতে হবে এভাবে ব্যাপারে আস্তে আস্তে সরজে আইন এলম শিখাইতে হবে হালাল কোনটা হারাম কোনটা কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় না এরকম অনেক কিছু তাদেরকে শেখাতে হবে সুযোগ মতো তাদেরকে গুনায় কবিরা মিথ্যা কথা বলা গুনা আছে ডান হাতে খেতে হবে তারপর শোয়ার সময় আহ কি দোয়া পরতে হবে খাওয়ার আগে বিস্মিল্লা পরতে হবে তারপরে ঘুম থেকে উঠে কোন দোয়া হবে দেখা যায় দুই বাচ্চা দোয়া পড়তে পারে তিন বছরের বাচ্চা দোয়া পড়তে পারে গাড়িতে উঠে বাচ্চা তিন বছরের বাচ্চা দোয়া পড়তেছে দুই বছর বাচ্চা দোয়া পড়তেছে সব হান আল্লাহ দিয়ে এইভাবে তাদের আস্তে আস্তে ছোট ছোট এক লাইন দুই লাইন দুইটা তিনটা শব্দ করে শিখাইতে হবে তাদের কাছে গান বাজনা সরিয়ে নিতে হবে ওগুলো দিকে তাদের আকর্ষণ বেশি হয় কার্টুন খাওয়ানোর জন্য করতে যত করা যায়। যায় ইসলামিক কিছু জিনিস পাওয়া যায় এখন বিকল্প সেগুলো কিভাবে নিয়ে আসা যায় এরপরে বাচ্চাদেরকে সবচেয়ে বড় টিচার হলো মা বাবা মা বাবা লম্বা লম্বা লেকচার দিয়ে শিখাবেন না বেশি তার চেয়ে আইডিয়াল মা বাবা হয়ে আতর্শ মা বাবা হয়ে তারা তাদের থেকে আপনাদের থেকে শিখবে অটোমেটিক আপনি কিভাবে খান বাচ্চা সেভাবেই খায় তাই না অনেক সময় কপি করে আপনি কিভাবে নামাজ পড়েন বাচ্চা সেভাবে নামাজ পড়ে আপনি নামাজ মশাল্লা দাঁড়ালে বাচ্চা আপনার শ্রেসার দাগা গিয়ে সে নামাজ পড়া শুরু করে দিল করে না দেড় বছরের বাচ্চা দুই বছর বাচ্চা তাই করে এমনকি আপনি যেন আত্মাই তোমাদের হাত আমরা করে উঠান সেই রঙে উঠায় আত্মাই হতে বসে বসে সে দেখে আপনি কি করেন ঠোঁটলা পড়তেছে সেই ঠোঁটলা পড়তেছে কিভাবে তারা কপি করে ভালো জিনিসগুলো কপি করে খারাপটাও কপি করে বসে বসে সিগারেট খায় বাচ্চা দেখে সিগারেট খায় কি ধোঁয়া বাইর নাকে দিয়ে বাইরে মুখে দিয়ে বাইরে হয় এরপরে দেখে বাচ্চা ধোঁয়াটা সাত পর্যন্ত কি যে মজা মধ্যে আছে আপনি কি শিখাইলেন তাকে তার মধ্যে বিদ্রোহ সৃষ্টি করলেন আমাকে থাপ্পড় দিলো কেন উনি তো রেগুলার খায় আমি একদিন খাইছি মাত্র আমরা চিন্তা করি না মিথ্যা কথা আপনি বললেন টেলিফোনে মিথ্যা কথা বলতেছেন বাচ্চাটা পেয়েছে ঘরে আছে নাকি না ঘরে নাই তারপরে এরকম একদিন এভাবে করে বাচ্চাদেরকে গড়ে তোলার কাজটা হচ্ছে পিতা মাতার দেখেন বাচ্চারা পিতা মাতাকে সঙ্গ দিতে হবে বেশি করে তা না হলে তারা সঙ্গে নিবে তাদের পেয়ার গ্রুপের সঙ্গ নেবে। বাইরে ক্ষেত্রে যাবে স্কুলে যাবে ফ্রেন্ডদের অ্যাসোসিয়েশন আছে। এখন কার প্রভাবটা তার জীবনে বেশি ফালাইতে হবে যদি মা বাবার প্রভাব বেশি না পড়ে আরেকটা জায়গায় নিবে বাইরের খারাপ বাচ্চা কাচ্চারা কিন্তু বাচ্চারা খারাপদেরকে বেশি অনুকরণ করে যে বাচ্চা ক্লাসে দুষ্ট বেশি টিচারকে দেখে ফান করে ওই বাচ্চা কিন্তু বেশি জনপ্রিয় ছেলেপেলেদের কাছে হ্যাঁ এর কাছে গিয়ে বসতে চায় তো এই তার অন্তর থেকে এইগুলো ঘৃণা সৃষ্টি করতে হবে ভালো জিনিসের জায়গা দখল করাই দিতে হবে এই জন্য পিতা মাতাকে সময় দিতে হবে বাইরে আড্ডা দেওয়া অনেক পুরুষরা আছেন বাপে সময় দেন না বাইরে বসে বসে আড্ডা দেন চাকরি শেষ করে এসে তিন বন্ধু বসে গল্প করবেন চা খাবেন কফি শপে যাবেন বাইরে খাওয়া দাওয়া করবেন আড্ডা দিবেন বন্ধুর বাসায় রাতের এগারোটায় আসবেন বাচ্চাকে সময় দেন না খুব সাংঘাতিক কথা আমরা তারা দিনই কাজ করি তারাও মাঝে মাঝে আল্লাহর কাছে আটক হয়ে যায় কিনা যে বাচ্চার কাছে যে সময় দেওয়ার কথা সঙ্গ দেওয়ার কথা এটা আমরা তারা মিস করছে কাজে সঙ্গ দিতে হবে আর এমন কোন কাজ করা যাবে না যেটা আমি তাকে শিখাইতে চাই তার উল্টা আল্লাহ বলেছেন তুমি যেটা আখরা দায়িত্ব আল্লাহ নিয়েছেন কারণ তারা মরে গেছে পিতাটা নেককার নেতা দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আল্লাহ তালা তার সন্তানদের দায়িত্ব নিয়ে বলেছেন ওয়াকানা কেনা আবু হুমা সালেহা এই জন্য আমি আর একটু বেশি করে এক্সট্রা নব নামাত আল্লাহর কাছে এরপরে বাচ্চারা বড় হয়ে গেলে এখন আস্তে আস্তে তারা বিভিন্ন মিডিয়া থেকে টেলিভিশন থেকে কার্টুন থেকে তাদেরকে কিভাবে আসলে শুনে সন্তান ভয় পেয়ে যায় সন্তান দরজা বন্ধ করে নিজের রুমে ঢুকে যায় তা না এভাবে সুযোগ দিতে হবে বাচ্চাদের অন্যতম আরেকটা দায়িত্ব হচ্ছে তাদেরকে যে কয়েকজন সন্তান আল্লাহ আপনাকে দিয়েছেন সবার সঙ্গে সমব্যবহার করা কোনো সন্তানকে খুব বেশি আদর করা আর কোনো সন্তানকে ইগনোর করা অবহেলা করা গুরুত্ব কম দেওয়া এরকম বেহ করা যাবে না ব্যবহারের ক্ষেত্রেও এবং কোনো জিনিস দেওয়ার ক্ষেত্রে বন্টন করার ক্ষেত্রে কোনো ব্যাপারে এরকম তারতম্য করা যাবে না আল্লাহ বলেছেন তার একটি সন্তানকে নিয়ে নবী করিম সালামের কাছে বললেন যে আমার এই সন্তানটাকে আমি স্পেশাল একটা কিছু দান করতে চাই একটা কৃত আছে তাকে এটা দিয়ে দেব আপনাকে এই ব্যাপারে সাক্ষী বানাতে এসেছে তিনি বললেন তোমার কি আর কোন সন্তান আছে আছে তাদের সবাইকে এরকম করে দিয়েছ না তাহলে তুমি আমাকে একটা অন্যায় সাক্ষী বানাতে এসেছ খবরদার সন্তানদের মধ্যে ইনসাফ জটিল বিষয়। আমাদের সমাজে অনেক পিতামাতা আছে যে কোনো কোন সন্তানের সঙ্গে দুর্ব্যবহার করে বা কচির সন্তান একটু হয়তো কারো কোনো কোনো দিকে কমতি আছে আরেকজন একটু ভালো আছে এই ক্ষেত্রে আমরা যদি দুর্ব্যবহার শুরু করে দিই খারাপ ব্যবহার করি অবিচার করি তাহলে যে ছেলেমে এটা কোন কারণে আপনি মনে করেন তার কিছু ত্রুটি আছে বা সে কিছু কমতি করছে তাহলে তো সে আরো দূরে সরে যাবে আরো ক্ষতি হবে এটা ঠিক নয় এবং হিংসা হিংসাবিদের সৃষ্টি হয়ে যাবে এগুলো করা মোটেই ঠিক না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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রী রয়েছে বিগ ডিসকাউন্সিল এই লন্ডন ই ওয়ান ওয়ান জে কোন কোন সময় বাড়ি ঘর কেনার পরে মিরাজ কে হবে এই দেশে ঘর কিনে ফেললি। কোন সন্তান আপনার ঘরে থাকবে কাউন্সিলের ঘরে ছিলেন এখন রায় বাই নিয়ে কিনে ফেলেছেন এরপরে কোন সন্তান কে দেবেন এইটা নিয়ে যাকে আমার চলছে এখন যারা বাড়িঘর কিনেছেন সুসংবাদ কিন্তু থেকেই পিছন আপনি মরে গেছেন তারপরে ভাই বোনদের মধ্যে বিশাল ঝগড়া ফাসাদ এবং কোর্ট কাছারি থেকে শুরু করে কথাবার্তা বন্ধ আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এরকম করে যাবেন না কয়েকদিন আগে খবর এসেছে কবরস্থানে গিয়ে পিতার দাফন নিয়ে ভাই বোনের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে পুলিশ কল করতে হয়েছে কবরস্থানের লোকদেরকেশে নেবেন এখানে দাফন করবে এগুলো নিয়ে দরবার চলছে তাহলে বোঝা গেল যে সন্তানদের মধ্যে কিরকম তিনি ব্যবহারের ক্ষেত্রে কারো যদি একাধিক পরিবার থেকে তাহলে তো আরো সমস্যা এগুলো নিয়ে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যায় কোন অবস্থাতে আপনি বে হিসাব করবেন না বিশেষ করে মিরাসের ক্ষেত্রে শুনেছেন যে একটি লোক সত্তর বছর ষাট বছর কোন বছর আল্লাহ করল কিন্তু মৃত্যুর আগে রং উইল করে গেল অথবা রাইট উইল না করার কারণে তার সম্পত্তির মধ্যে কেউ বেশি পেয়ে গেলো কেউ কম পেয়ে গেলো সে ইচ্ছা করে একজনকে কমাই দিল একজনকে বাড়াই দিল আইন অনুযায়ী এই উত্তরাধিকারের বন্টন করলো না সেই ব্যক্তি মরার আগে জাহান নামকে নিশ্চিত করে মরে যেতে হবে এত বেকার হয়ে গেল। পরিবারের মধ্যে পিতা মাতা যেমন সন্তান সন্ততিকে সময় দেবে তাদের জন্য প্লান করবে এটা বড় জরুরি জিনিস এই প্লান যদি না করে তাহলে পিতা মাতা যদি মিস করে ফেলে তাহলে পিতা মাতাকে সন্তান সময় মতো না পেলে অন্য সঙ্গ জায়গা দখল করবে এমন প্রাণ করতে হবে যে পিতা লাগবে তারা চিন্তা করবে যে আব্বাকে কখন পাওয়া যায় কখন আমরা একটু ফ্রি হয়ে বসতে পারবো এইটা তাদের জন্য প্রধান আকর্ষণ হওয়া লাগবে এই আকর্ষণ না হলে বাইরের বন্ধু বান্ধবের আকর্ষণ জাগা দখল করবে আর মেজরিটি ছেলে পেলে পিতা মাতার অবহেলার কারণে যেমন নষ্ট হয় আর ড্রাগ খাওয়া সিগারেট খাওয়া গ্যাং ফাইটিং যাওয়া এগুলো কার তরিকায় তারা শিখেছে বন্ধু রং ফ্রেন্ডস, রংস অ্যাসোসিয়েশন এগুলোর থেকে হেফাজত করার জন্য এই শূন্যস্থান পূরণ করবে পিতামাতা। মাতা পিতা মাতার সঙ্গে তারা সুযোগ না পায় তাহলে বাইরের গুলো এই জায়গা দখল করবে তাহলে আপনার সর্বনাশ হয়ে গেল এই জন্য একজন আরবি কবি বলেছেন আসল এতিমের খবর দেব ইন্দালিয়া তালাকালাহ উম্মান আসল এতিম হচ্ছে বড় এতিম হচ্ছে ওই সন্তানটা যার মাও আছে বাবাও আছে কিন্তু মা নিজেকে নিয়ে ব্যস্ত মা নিজের চাকরি বাকরি হোক অথবা ফিল্ম দেখা হোক অথবা তার নিজের আত্মীয় স্বজন তাদের কাছে ঘুরানো বেড়ানো পাকানো এগুলো তালে আছে অথবা তার পাকশাকের কত রকমের আইটেম এগুলো নিয়ে চিন্তা আছে শুধু আর বাপ তো সারাদিন ব্যস্ততার দোহাই দিয়ে তার সময় পার করে দিচ্ছে এই ছেলেগুলো পেলেগুলো হচ্ছে আসল এটিম মা বাবা থাকা সত্ত্বেও তাদের সঙ্গ পেল না তাদের কাছ থেকে তারবিয়ত পেল না এই পিতা পরে পরিবারের অন্য সদস্য থেকেও বাচ্চা কাচ্চারা ইনফ্লুয়েন্সড হয় তারাকে দাদা দাদির থেকে কিছু নেয় কিন্তু তারা ওদের এত বয়সের ব্যাসকম হওয়ার কারোর কাছে খুব বেশি শিখে না ভাই বোন ভাই বোনের অনেক ইম্প্যাক্ট আছে ছোটরা বড়দের থেকে অনেক কিছু শিখে ঠিকই না তাদের মধ্যে সম্পর্কটা যেন ভালো থাকে বড় ছেলে মেয়েগুলো যেন ভালো তার বিয়ে পায় তাদের মাধ্যমে বাকিরা ভালো তার পাবে এই জন্য পিতা মাতা এবং ভাই বোন সবাই মিলে যারা বড় হয়ে যায় ভাই বোন তারা প্ল্যান করবে যে আমাদের ছোট ভাই বোনগুলোকে কিভাবে আমরা ভালো জিনিস শিখাবো ভালো এক্সাম্পল সেট করব তাদের জন্যে এগুলো এই সব মিলিয়ে ঘরের পরিবেশগুলোকে অনেক রকমের উন্নত করতে হবে এই জন্য যে সমস্যা মায়েরা বসে বসে হিন্দি ফিল্ম দেখেন আপনারা কত বড় ক্রাইম করছেন জানেন এইগুলো দেখে আপনারা ছেলে মেয়েকে তারা তাদেরকে ইন্টারনেটে বসাই আর আপনি হিন্দি আছেন। সব বরবাদ করে দিলেন স্কুলের ব্যাপারে হোমওয়ার্ক ঠিকমতো করলো কিনা হোমওয়ার্কের উচলায় ইন্টারনেটে বসে থাকলো কিনা স্মার্টফোন তাদের হাতে তাড়াতাড়ি তুলে দেওয়া অল্প বয়সেই তাদেরকে খুশি করে দেওয়া গিফট দেওয়া দিতে গিয়া স্মার্টফোন তুলে দিল সেখানে সব টেক্স থেকে শুরু করে দুনিয়ার সবকিছু আছে ইন্টারনেট কানেকশন আছে তাহলে বাচ্চারা কত তাড়াতাড়ি খারাপ আস্থা দিকে তুলে দিতে পারে পিতামাতাকে এগুলা খুব গভীরভাবে খেয়াল করতে হবে অনেক ছেলে মেয়েভাবে নষ্ট হয়ে গেছে দেশে এখন আসলো যে তারা আরো বড় হয়ে গেছে এখন বড় হয়ে গেলে তাদেরকে অনেক দায়িত্ব আছে চরিত্র দিকে খেয়াল করতে হবে বেশি করে ওই যে দশ বছরের বয়সের হাজিস আছে যে আলাদা নিজের দূর তো কাছে দেবে এর বাইরে তাদেরকে ইসলামিক ক্লাসে পাঠাবে আমরা সাধারণত যে বক্তব্য পাঠাই পাঁচটা থেকে সাতটা এইখানে কিছু ওষুধ খাওয়ার মতো তারা কিছু শেখার চেষ্টা করে ওষুধ খাওয়া পর্যন্ত বাচ্চাদেরকে ওষুধ খাওয়াইছেন কোনো সময় জ্বর হলে ট্যাবলেট খাওয়াই কি কষ্ট হয় এই বাচ্চাদেরকে পাঁচটা থেকে সাতটার ওষুধ হয়ে গেছে আর স্কুলে কত রকমের আছে আর এখানেতে এত অ্যাক্টিভিটিস সুযোগ সময়ও কম মধ্যে যথেষ্ট না দিতে হবে কিছু করার নাই ইভিনিং মাত্রাসা দিতে হবে অথবা কোন জায়গায় উইকেন্ড স্যাটারডে স্কুল বা এরকম উইকেন্ড ক্লাস থাকে সেখানে দিতে হবে এগুলো দেওয়ার পরে এক পর্যায়ে আমরা মনে করি যে দিছিলাম তো তারপরে সে করমস শিখে ফেলেছে খত করেছে করেছে। এরপরে এখন বছর বয়স হয়ে গেছে এখন তার মোটামুটি ইসলামিক ক্লাসে কাজ শাস করি। ইসলামিক ইভিনিং মাদ্রাসা থেকে গ্রাজুয়েটেড হয়ে গেছে খারাপ এর তোর ছিল আমরা মনে করি মোটেই ঠিক না এখন দায়িত্ব আরো বেশি সেন মোর এই যে টিন এইজটা আরো ডেঞ্জারাস এখন তাদেরকে আরো বেশি করে নিজেরা সঙ্গত দিয়ে নিজেরা ঘরের মধ্যে একসঙ্গে খাওয়া দাওয়া করা তারপর দিনই তালিম করা সপ্তাহে একবার কমপাকে রিয়াজুসহ এরকম কোন তালিম নিয়ে বসতে চেষ্টা করা আমি নিজেও মিস করে ফেলি তবুও মাঝে মাঝে চেতনা আসে যন্ত্রণা ফিল করি পারলাম না ডাকা ডাকি করার চেষ্টা করি গ্যাপ দিয়ে হলেও বসা দরকার এরপরে বিভিন্ন স্পেশাল ক্লাস পাওয়া যায় যেমন স্কুল কলেজে এখন ইসলামিক সোসাইটি আছে আইসক সেখানে তারা যায় কি না ওখানকার জামাত হয় জুমা হয় সেখানে তারা ভালো ছেলেদের সঙ্গে ভালো সঙ্গী করে দেওয়া এবং ইসলামিক বিভিন্ন তরিকায় কাজ করে তাদের সঙ্গে ঢুকিয়ে দেওয়া তাহলে তারা তাদেরকে তারা পেয়ার গ্রুপ তাদের বয়স্কদের কাছ থেকে চলতে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে সেম মাইন্ডের তাদের থেকে যা শিখবে ওটা বেশি আগ্রহ করে শিখবে ওই ইভেনিং মাতার সাথে ওষুধ খাওয়ার মতো শিখে কিন্তু বাইরে বন্ধু বান্ধব কাছে ফ্রি ফিল করবে মা বাবাকে কিন্তু আবার ফ্রি হওয়া লাগবে এর বেশি রিজার্ভ হওয়া যাবে না অনেক মা বাবা মুরুব্বি এরকম থাকেন বাচ্চাদের সঙ্গে একটু একটু মাঝে মাঝে গল্প গুজব করা একটু হাসি ফুর্তির কথাবার্তা বলা একটু মাঝে মধ্যে শেয়ার করা ওদেরকে সুযোগ দেওয়া ফ্রিনেস তারা যেন ফিল করে আমার আব্বা আমার সঙ্গে শেয়ার করতে পারে যদি এত ভয় করে যে আমার আব্বাকে একটু বলা যাবে না মারাত্মক অবস্থা হয়ে যাবে তাহলে কি অবস্থা হবে গ্যাপ হয়ে গেল এই গ্যাপ হওয়াটা যেন ফায়দা হবে না ক্ষতি হবে অনেক ক্ষতি হবে এবং আমাদের পিতা মাতা অনেকেই ক্ষতি করেছেন গ্যাপ তৈরি করে যেই বাবা ঘরে আসে চাবি দিয়ে দরদা খোলার আওয়াজ পাইছে রে বাবা রে বাবা সবগুলো পালিয়েছে একদম কোনো কথা নেই আস এতক্ষণ যা লাফালাফি করেছে সব বন্ধ বাবা তো খুব খুশি আমার এত ভয় করে আমাকে দেখলি যে মত ভয় করে অনেক বাবা এতে খুব খুশি ছেলে মেয়েরা চুপচাপ আছে ও খুব ভালো তো উল্টা হয়ে গেল তারা যেন আপনার সঙ্গে ফ্রিডেম ফ্রিনেস ফিল করে এই একটা সুযোগ দিতে হবে তাদেরকে আস্তে আস্তে এখন তারা আরো বড় হয়ে গেলে এখন বিয়ের সাথীর বয়স হয়েছে বিয়ের সাদের বয়স হওয়ার পরে এখন একটা বড় দায়িত্ব আছে পিতা মাতার তাদেরকে সময় মত বিয়ে দেওয়া আচ্ছা বলেন দেখি ইসলাম তিনি যুবকদেরকে লক্ষ্য করে বললেন হে যুবকরা যাদের তোমাদের সক্ষমতা আছে বিয়ের বয়স হয়ে গেলে বিয়ে করে ফেল কারণ এটা তোমার চোখের হেফাজত করবে আর তোমার লজ্জাস্থানের হেফাজত করবে চোখের দৃষ্টিকে দমন করবে করবে। তাহলে তিনি হাদিসে বলে দিয়েছেন যুবকদের জন্য যুবতীদের জন্যে ফেটনা হতে পারে চোখের গুণা হতে পারে তাদের দ্বারা অর্ বড় গুণা হয়ে যেতে পারে বিয়ে দেরি করে ফেললে আর যাদের সক্ষমতা নাই টাকা পয়সার অভাব অনটনে চলছে তারা তাহলে রোজা রাখুক রোজা রাখুক এখন আমাদের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে অনেক আগে দিয়ে বিয়ে করা তারা রোজাও রাখছে না এখন বিপদে আছে কিনা বিপদে আছে যদি আপনি এত নিকার বানান যে তারা রোজা রাখে নিজেদের হেফাজত করতেছে তাহলে তো ঠিক আছে বোঝা গুলো আমার একটা করছে কয়েকজনের রোজা রাখে হ্যাঁ তাহলে পিতা মাতা যে দেরি করান এবং আমি অনেক ছেলে পেলেকে জানি অনেক ছেলে পেলে আসে মেয়েরও অ্যাডভাইস নেওয়ার জন্য আসে কি করি আমাদের পিতা মাতা তো রাজি হচ্ছেন না আমরা অনেক আগেতে বিয়ে সাথে জন্য বলতেছি এত সকাল কিসের বিয়ে চুপ কর ধাক দিয়ে সরাই দিচ্ছে এখন বিয়ের বয়স হয়েছে নাকি এগুলো বলে থামিয়ে দিচ্ছে কি জ্বলন্ত আগুনের মধ্যে তারা বসবাস করছে খেয়াল করে দেখেছেন কোন সমাজে আছে কোন সোসাইটিতে আছে তারা যাদের সঙ্গে লেখাপড়া করে তারা তো এগুলো বারো তেরো ১৪ পনেরো বছর থেকে অনেক দূরে গিয়ে গেছে দিচ্ছেন আর তাদেরকে বিয়ে শি করাই দেবেন না এগুলোকে আমরা খেয়াল করা দরকার এবং অনেকেই আসে আমার এত কষ্ট হয় যে অযথা সময় নষ্ট করতে আসে বিয়ে শি দেরি করেছে এখন ছেলে একদিকে মন দিয়েছে মেয়ে আরেক দিকে মন দিয়েছে কোন সময় নিজের জাতি থেকে আরেক জাতির কাছে গিয়েছে কোন সময় নিজ ধর্ম থেকে আরেক ধর্মে চলে গেছে এখন ইমাম সাহেবের কাছে আসি বানিয়ে মনে হয় যে ইমরাম সাহেবের কাছে ওষুধ আছে ট্যাবলেট দিলে খাওয়াই দিলে ঠিক হয়ে যাবে কি যে মসজিবতার কথা ছাড়াই না বলে যে আমার তো কিছু করার নাই এখন আল্লাহ কাছে দোয়া করেন এখন এমন পেরেশন যে এখানে আসছে এখান থেকে তাকে কিছু নিয়ে যেতেই হবে কি দেওয়ার আছে আমাকে বলেন ইট ইস টু লাইট টু লাইট করে ফেলেছেন কেন যে বুঝি না মানুষগুলো হ্যাঁ আমার ছেলেকে এত ভালো দেখছি আমার মেয়েকে এত ভালো দেখছি যে ভিতরে ভিতরে এদুর করে ফেলবো আমি চিন্তাই করতে পারি হঠাৎ করে আমি এখন আকাশ থেকে জমিনে পড়ে গেছি আর আপনাকে তো আগে থেকে বিয়ের সাথে দেরি করো না এখন কত বয়স দিবেন কোন সময় তো দেখা যায় যে কাকে একটু দেরি করালে অসুবিধা কিন্তু কাকে দেরি করালে অসুবিধা আছে ছেলে মেয়ে মুখ খুলে আপনি তারপরে বুঝেন না তারপরে বলেন যে এখনো বয়স হয় না কত বড়ো বিপদের মধ্যে আছে আমাদের ছেলেমেয়েরা এই জন্য দেরি করতে ঠিক নাই ঠিক নয় না এরপরে এখন যে পরের করি সেটা হচ্ছে যে বিয়ে সাহিত্য করাই দিলেন কি কোন জায়গায় করালেন কি দেখবেন মেয়ে দেখতে হলে কি দেখবেন ফাদ হার বেদাতি দিন তারা বাতিয়া দেখে দিন দাঁড়িয়ে আখলাখ দেবেন এক নম্বর বাকিগুলো যেন এক নম্বর না হয় কাউন্সিলের হাউসে থাকে না বাড়ি বাড়িঘরে কিনছে ওইটা দেখবেন প্রায় জিজ্ঞাসা করে দেখেন তো একটা বেড়ে দেখেন তবে তাদের বাড়ি থাকলে ভালো হয় কাউন্সিলের হাউস যেন না হয় আল্লাহ এটা আরেক ক্রাইটেরিয়া হয়ে গেছে কি আশ্চর্য কথা এলের ক্ষেত্রেও দিন দিন তারিখ এক নম্বর চাকরি বাকি ডিগ্রি টাকা পয়সা গাড়ি বাড়ি সব দুই নম্বর চিন্তা করতে হবে আগে মানুষটা ভালো কিনা ভালো মানুষটাকে দেখতে এই আমলত দাঁড়িয়ে পালন করেন তারপরে বিয়ে শুরু হয়ে যুদ্ধ শীর্ষে এখন এই যুদ্ধ কেন হয় জানেন আমি তো এখন বিয়ের মাহফিলে বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি আপনারা শুনতে শুনতে বলতে অনেকটা টায়ার্ড হয়ে গেছেন যারা রেগুলার থাকেন যে করার পরে মা বাবারা স্টিল ছেলে মেয়েরে একেবারে নিজের হাতে কন্ট্রোল করে এমনি চালাইতে যায় ওদের হাতে কন্ট্রোল ছেড়ে দেয় না খুব বেশি ইন্টারফেয়ার করে স্বামী স্ত্রী মিলে চিন্তা করবে এই সুযোগ দেয় না শ্বশুর শাশুড়ির সব জায়গায় তারা হস্তক্ষেপ করে বসে থাকে একটু ফ্রি টাইম জানা তারা বসে নিজেদেরবিদের সম্পর্ক তৈরি করবে একটু সময় কাটাবে একটু প্রাইভেট টাইম দেওয়া লাগবে এগুলা কোনো ব্যবস্থা সারা সারাদিন তাকে এদিকে আসা মেহমান আসে মেহমানদারি করা এই সব এগুলো সারাদিন ব্যস্ত থাকো তো এতে করে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা মজবুত হয়েও সারে না শুধু শাশু শাশুড়ি নাকি যত ননদ আছে যত আর দেবর আছে সবগুলো যোগ দেয় দিয়ে এমন পাকানো পাকা এই মহিলাটার জীবনটাকে অতিষ্ঠ করে ফেলে আর বাড়ি থেকে আসছে বেচারি এই বাড়িতে নিজের মা বাবাকে ছেড়ে আসছে তারা খোঁজ খবর একটু মায় মমতা করা দরকার কোন কোনো মেয়ে দেশের আছে যে একদম আর অফিসে আদালতে চাকরি করবে আর কোন কিছু মাইন্ডে নাই এটার মধ্যে পারিবারিক শান্তি যখন না থাকবে তখন ছেলেমেয়ের সুশান্তি ভালো ছেলে মেয়ের জন্য না। জন্য শ্বশুর শাশুড়ি যারা হয়ে গেছি তারা দেখা দেখা নাতি যে আসবে তাদের জন্য তৈরি হয় সেভাবে লাইন করতে হবে। এক পরিবারে দুই ছেলে তিন মেয়ে সবগুলা থাকি এক বাথরুম তারপরে রুমের সংখ্যা কম এরকম যে আছে এর মধ্যে এত মজা আছে নাকি একটু আলাদা করে দিলে হয় না কি আছে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করবে যাওয়া আসা করবে জোর করে রাখা দুই তিন ছেলে মেয়েকে এক জায়গায় রেখে এক বাড়িতে নাতি নাতিগুলো দেখে খুব ভালো লাগে দেখতেছি কিন্তু এই যে আগুন চলতেছে তার তুলনায় আরো খারাপই আলাদা একদিন হবে কখন আলাদা হবে জানেন আলাদা হবে যে সময় মারাত্মক লাগা লাগবে আর পা আয় না সমস্যা চূড়ান্ত পর্যায়ে গিয়ে তারপরে আলাদা হবে ভালো মানুষ অবস্থা আলাদা হবে না এই এক কম বুঝ আমাদের মধ্যে আছে কাজেই বেশি তিতা হওয়ার আগে যখনই দেখলেন লক্ষণ বেশি ভালো না সম্মান থাকতেই মোহাম্মত এক নষ্ট হওয়ার আগে আস্তে করে আমরা আলাদা করে দেই। এই দেশের বাড়িঘর বড় বড় নাই আর থাকলেও ফায়দা নাই এই একসঙ্গে বেশি মানুষ থাকতে গেলেই গন্ডগোল হয়ে যায় এইভাবে দেখবেন আপনি তারপরে আলাদা করে না হয় দিলেনি চলে গেল আপনার দায়িত্বে এখনো শেষ হয় নাই এখনো দোয়া করেন আল্লাহ আমাকে নামাজ কায়ম কারির অন্তর্ভুক্ত করুন এবং আমার সন্তান আল্লাহ আমাদের দোয়া গুলোকে কবুল করেন এই যে সুন্দর দোয়া সুরাই ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াতে আছে মুখস্ত করে ফেলি দোয়া করি এইভাবে করে আমরা আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন